الحمد لله وكفا والسلام على عباد الذين اصططع أما بعد فأعوذ بالله من للشيطان العجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المتقيم সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দ্বাল্লিন আমরা শুরু করলাম সূরা ফাতিহা আর সূরা ফাতিহার মধ্যে তান করেন আর এই সিরাতে মুস্তাকিমের ই ব্যাখ্যা হলো পুরা পুরানে আলী সালামের জীবন সাহাবাই করমের জিন্দি এইজন্য সিরাতে মুস্তাকিম বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন সিরাত এর শব্দিক অর্থ হলো পথ মুস্তাকিম এর অর্থ হলো সুধির সরল পথ সুধির পথ সাদিক অর্থ সাহাবাই کرام সিরাতে মুস্তাকিমের যে অর্থ দর্শেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেগুলো বলেন কোরআনের বলেন সিরাত কিতাবের রাস্তা কোরআনের রাস্তা শেষ অবস্থায় কোরআনের বুঝা কারণ কোরআনে করি মেয় ব্যাপারে আল্লাহ নিজে বলছে কোরআনে যে বিষয়টাকে স্পষ্ট করেছে সেই পথটাই হলো কি रेखे जा सदा शुभ्र धर्म आदर्श कारण पथे आदिणी आर धारे की बाउंडारी देव देव আর পথের মধ্যে আঁকা বাঁকা না আবার দুই ধারে দেয়াল দেয়া আছে সেই পথটাই চলা যে কারোর জন্য সহজ না একজন অন্ধ বেক্তিও সেই পথে দেয়াল ধরে ধরে ধরে ধরে কি করতে পারবে গন্তব্যে আমরা যে যে অবস্থায় আসি না কেন কোন একটা পথ আর মতের উপর চলতেছি তো যে কোনো একটা কাজ করতেছি সেই কাজ আমরা কোন একটা পদ্ধতিতে সম্পাদন করতেছি তো আমাদের সময়টা ব্যয় হইতেছে যে কোনো একটা অবস্থায় ব্যয় হইতেছে তো এক সময় নিজের সময় কি করতেছে ব্যয় করতেছে ব্যবহার করতেছে কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি স্পষ্ট অবস্থানে কে আছে যে আল্লাহ তালার শরীয়তকে বুঝে সেই পথে যে আছে সে সবচেয়ে বেশি স্পষ্ট অবস্থানে আছে মতানক্য বিষয়টা এমন না অবস্থানগত ভাবে মতানক্য আদর্শগত মতানক্ষ্য কর্মক্ষেত্রে মতানক্ষ্য একজন এক এক বিষয়ে সরায় ছিটাই আছে এর মধ্যে সবার গন্তব্য কোন দিকে হওয়াতেই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান এই মুহূর্তে আমার উপর কি এই বিষয়টা আর জানা এর নাম হলো কি আর সেই অনুযায়ী আমল করা ule emte dal eeta pute karim الallah robbul alammin si hai am raoneeke sichte tu si haiite si e siha sihan' eterdavi kidavi walakin kuunu robba ni y na bi ma kum tu tuan li muan তুমরা যে আল্লাহ কালাম শিখতেছি রব্বানি হয়ে যাও কোরআন শিখা শিখানো এটার দাবি হইলো কি হয়ে যাওয়া রব্বানি হয়ে যাওয়া ইমাম কুতুদীর হিমা হল রব্বানির ব্যাখ্যা বলেছেন যে আল্লাহর দিনের উপর আমল করে রব রবের দিনের উপর রবের দিন জানে এবং সেই অনুপাতে আমল করে রবিল্লাহি রবের দিন সম্পর্কে জ্ঞাত ব্যক্তি সে অনুযায়ী আমল করে হলো কি রব্বা রব্বাণী পুরাণে করিম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া হইল এই রব্বানি হয়ে যায় আর এই কোরআনে করিমের আইলেম অনুযায়ী যে কোনো আইলেম এর উৎস যদি কোরআন এবং হাদিস কোরআন আর সুন্না হাদিস বলি কোরআন বা সুন্না না হয় তাহলে সেটা কিনা এর উৎস কি হবে না কোরআন হবে না সেটা কিনা তাহলে কোরআন শূন্য উৎসবিত সেই তাতা যেটা এখন আমার প্রতি বিদ্যমান এই জিনিসটা নাম কোরআন শূন্য অনুযায়ী এখন আমার জন্য কি করণীয় সংক্ষিপ্তিরাতে মুস্তা রয়েছে আর এই সিরাতে মুস্তা যারা থেকেছেন তাদের বিবরণ কোরআনে কারিমে আল্লাহুল আলমী কি করছেন দিয়েছি क्षिप्त कल सुर आने एवं सुन्नई जे पदा स्पष्ट कर की बता है सीरासे मुस्ता এই সিরাতে মুস্তিম এটা তো হইল থিওরিক্যাল অবস্থা আর বাস্তবে পিছনে চলা সহজ না এইজন্য আল্লাহ আল্লাহবাবুল আলামিন আসমানি যতগুলো গ্রন্থ অবতীর্ণ করেছেন কোন গ্রন্থ আসমান থেকে নাজিল করে দিয়েছেন আর লোকদেরকে বলেছেন যে তোমরা নিজেরা নিজেরা বুঝে আমল করে নাও এমনটা করেন নাই কারণ তাহলে মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যেত কারণ একটা কথার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা হতে পারে কিন্তু কোনো কাজের মধ্যে কি না কোনো কাজের মধ্যে কেবল যদি কোনো একটা কাজ করে তাহলে কাজটা এটা সুনির্দিষ্ট একটা অবস্থা হয়ে গেল না রূপ সামনে এসে গেল না এই জন্য আল্লাহ তিয়া আলি হিমসালাম তাদেরকে কি করছেন বলার সাথে সাথে কোরআনে কারীমে পরবর্তী আয়াতে আল্লাহ কি বলতেছেন তাদের রাস্তা যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন কাদের উপর অনুগ্রহ করেছে যাদের বেশিরভাগ এই মুনা বিবরণ দিয়েছেন পুরানি করিমের সেই আয়াত দিয়ে আল্লাপাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলেন এই চার শ্রেণী ওই শ্রেণী যারা আল্লাপের কি করেছে আমল এই এরপরে সুরাই ফাতে এক শ্রেণী হইল দিন বুঝছে আমল করে নাই এরা হইল মাহবুবীম অধিকাংশ মুখের অভিমত এবং অনেক হাদিসেও অনেক রিবায়ত করেছে বিভ্রান্ত যে তাদের পথ থেকে আশ্রয় চাই তারা বুঝেই নেই কি করে নাই বুঝেই বল বিভ্রান্ত হয়ে গেছে না বুঝ একদল বুঝে আমল শাস্তে আরেক দল কি করে নাই বুঝেই নেই যেটা বুঝে আমল শাস্তে সেটাও যেটাও কি খ্রিস্টান দিক ইতিহাস লম্বা সে ইতিহাসের দিকে যাব না বাকি যারা মুনা আমলে নিয়ামতপ্রাপ্ত এরা দু গুনে গুণান্বিত লালিনে রবের দিন বুঝছে কার দিন বুঝছে রবে রবকে আল্লাহ আল্লাহর দিন বুঝছে না সমাজের দিন বুঝছে রাষ্ট্রের দিন বুঝছে যুগের দিন বুঝছে কিসের দিন বুঝছে কোনো দাজ্জালে কোনো তা দিন বুঝছে কার আল্লাহ আল্লাহর দিন বুঝে রবের দিন বুঝে সে অনুযায়ী কি করেছে সে আমল করেছে এই ব্যক্তি হল সিরাতে মুসা মাল সে হলো রব্বানি আর এরা কয়টা মুক্তা টিম যারা প্রতিষ্ঠিত এদের শ্রেণী কয়টা হলো নদী সুহাদা সোহাদা আমাদের এই চার শ্রেণীর এক শ্রেণীর ভিতরে থাকতে হবে যদি আমরা কোথায় থাকতে চাই থাকতে সিরাতে মুনাতে যেতে চাই এখন এই চার শ্রেণীর একটু পরিচয় জানা আমাদের প্রয়োজন সংক্ষিপ্ত পরিচয় আমি একটু দিতেছি আম্বিয়া নবী হলেন তারা যাদের উপর পাকের কালাম সিরাতে মুস্তিম যেটা এটা কি হইতে অবতীর্ণ হয়েছে তারা এটাকে বহন করে সুহাদা হলেন মহাফির তারা এটা नबीन थाद जल्ला হেফাজত এই চারটা বিষয় অন্য আয়াতের মধ্যে ভিন্ন ভাবে উল্লেখ করেছে এখানেও ক্ষতি ধ্বংস খাসারা থেকে মুক্ত সঠিক পথ প্রাপ্ত এর শ্রেণী কয়টা করা হয়েছে সব মানুষ ধ্বংসের মধ্যে মহাকালের শপথ সময়ের শপথ সব মানুষের সময় নষ্ট হইতেছে সময়ের দ্বারা যার নাম সে আমাদের দুনিয়ার জীবনের সময়টা আসলে এটা আল্লাপাক যে বিষয়ের শপথ করেন এই বিষয়টা বিশাল বড় গুরুত্বপূর্ণ এই কারণেই সেই বিষয়ের নামে আল্লাপাক কি করেন শপথ সময় বিশাল গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দুনিয়ার জীবনের যে সুত্র একটু সময় এই সময়টা আসলে আমাদের দৃষ্টিতে কোটি কোটি বছরের কি প্রতিনিধি অনন্ত এই ছুট্ট সময়টা এখানের এক সেকেন্ড সেখানের কোটি কোটি বৎসর হাজার হাজার কোটি বৎসর ম্যাপ ম্যাপের মধ্যে বাস্তব এলাকার চিত্রটা ছোট্ট আকারে থাকে কিন্তু আসলে বাস্তব এলাকাটা ছুটো মেপের মধ্যে কি ছোট এখানে এক ইঞ্চি গিয়ে দেখেন কি মানচিত্রের মধ্যে ঠিক আসের একটা মানচিত্র এটা একটা নমুনা এটা একটা নকশা মেপ এটা এখানে এক ইঞ্চি সেখানে গিয়ে হাজার হাজার মাস এই জন্য আল্লাহ তার সময়ের শপথ করতেন যে সব মানুষ সময়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হইতেছে ক্ষতিগ্রস্ত হইতেছে আল্লাহ না একটা সেকেন্ড আল্লাহ নাফরমানির মধ্যে ব্যয় করা যা কোটি কোটি বচ্চার জাহ্নমে থাকুনের ব্যবস্থা সে করে নিবে নগদ তো তার কাছে খুব মজা লাগতেছে আনন্দ লাগতেছে ইসম কবির ও মা না ইসমহমা আকবরুমিন উপকারিতা আছে তার আল্লাহ হুকুম ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের অপকরণের মধ্যে লেগে থাকলে সে কোন ধরনের সাপ পায় না বিষয়টা এমন না সাপ পায় আল্লাহ কোরআন ও দুনিয়া খালি মাতা মাতা মানে কি উপভোগ্য বস্তু হ্যাঁ তার উপভোগ হইতেছে সাপ পাইতেছে কিন্তু এই সাপটা কি অল্প অল্পের দ্বারা সে বিশাল বিষয়টাকে কি করে দিতে নষ্ট করে দিতেছে অল্প করে তার বীজটা নষ্ট করে ফেলতেছে পরবর্তীতে সাদের আর কোনো ফল তার জন্য গাছ কোনো তার জন্য রোপন হইতেছে না বপন হইতেছে না জীবনের স্বাদ মানে চিরস্থিন্দ সাদ সে ধ্বংস করে দিতেছে না মাছকে যখন কি দেওয়া হয় ধরার জন্য বসির মধ্যে উপরে দিয়া খাবার দিয়া পানির নিচে ফেরা দেওয়া হয় না মাছ যে বর্ষি দিয়া দেখেননি কি করা হয় বস্তির উপরে দিয়ে একটা মাছের লোভনীয় মাতা কি গলা হয় দিয়া হয় আধা দিয়া দেওয়া ভিতরে বস্তি দেখে না দেখে আধা দেখে যখন সে গলা দিয়ে গিলতেছে সেই সময় তার একটা সার সে পাইতেছে না সেই মুহূর্তে কিন্তু সাদি পাইতেছে কিন্তু গিলে শেষ এরপরে যা কিছু হইতেছে এর জন্য আল্লাহ নাই তাহলে ভিতরে কাটা আছে কি আছে ভিতরে কাটা সে ধরা খায় সাময়িক সুবিধা পাইতে ঠিক কিন্তু কি গেছে ধরা খায় আল্লাহর হুকুম বঞ্চিত অবস্থায় তার এই বিষয়টা শেষ হবে যেহুর্তর বন্দা না আল্লাহর বন্দা হয়ে যা কথা ওই চলে যাচ্ছে মাছ যতক্ষণে খায় ততক্ষণে তার ছাদ লাগে কিন্তু পরে জীবনের জন্য আটকে যায় না জীবনের জন্য কি হয়ে যায় আটকে যায় এই মাছকে যদি বলা হয় যে দেখো তুমি যদি এই লোভনীয় বিষয়টা গ্রহণ করো পরে আটকে করে আরে গেলে টুকরা টুকরা হওয়া আগুন কোথায় আগুনের তো কোনোদিন আমরা কি করিনি অস্তিত্বই দেখিনি আগুন তো একটা বিষয় আগুপি বিষয় কারণ পানির নিচে মাছ কোনোদিন কি দেখে দেখ। দেখে নাই বলে কি তার এটা এই অসম্ভব বিষয় একটা অবাক্তব বিষয় তার জগতে নাই কিন্তু ভিন্ন জগতে গেছে বর্তমানে ঠিক দুনিয়ার জগতে আমরা আছি আমরা আখের হাতের অনেক বিষয়গুলিকে উপলব্ধিও করতে পারতেছি না কিন্তু সত্যি রসোর যিনি আল্লাহর পক্ষ থেকে বানিয়ে নিয়ে আসতেন উনি বলে গেছেন এগুলি বলে যান নাই আল্লাপ জানেন সুতরাং তার কথাগুলো সত্য যে সংবাদ সংবাদু হাফুন হেঁসা হাফুন এগুলো আমরা কি করি বিশ্বাস করি ওই বুকা মাসের না যে যা দেশ করি না দোড়ায় গিয়া খাই আমার আমার দৃষ্টিতে আছে না আল্লাহ রসুলকে সেইভাবে জ্ঞানটা দিয়ে নিয়েছেন রসুল আমাদের এখন বিষয়টা হলো যে এই দুনিয়ার এই জন্য আল্লাহ সময়ের কথা এখন এই সময়টা কাটানোর সময়টা পদ্ধতি হইল কয়টা না পাঁচটা কয়টা মোট পাঁচটা মানুষ কিছু ক্ষতির মধ্যে ধ্বংসের মধ্যে মুক্তির উপর আছে এরা কয়টা এরা এই ক্ষতি থেকে ধ্বংস থেকে মুক্ত গুলির দ্বারা ওই কোটি কোটি বছরের জাহার নাম আছে তার ইমে মাদা তার ওই দ্বারা সেই যার নাম আজাব সে কাজে লাগতেছে স্তরে হল ও আমিল পরের ধাপ ইমানের পরের ধাপ ক্ষতি থেকে আরেকটু দূরে सफलतारिकटवर्ती मिलोह तृत्य धाप क्षति दूरे सफलता वोबिल हाई পর্যায়ে ফিরছে সবরের দাওয়াত দিয়েছে সবরের আহ্বান করেছে এরপরে আর সফলতা আর কি নাইপ নাই মৌলিক সফলতার স্তর কটা মৌলিক সিঁড়ি কয়টা চাইচা এই সিঁড়িগুলির মধ্যে ধাপ আবার অনেক সিঁড়িগুলির মধ্যে ইমানদারদের মধ্যে অনেক প্রকার শুধু ইমানদার ন্যাকামলকারের মধ্যে আবার অনেক কি আছে ন্যাকামলকার বিভিন্ন স্তরে আছে আবার হকের দাওয়াত দেওয়াদের মধ্যে আবার বিভিন্ন স্তরে অবস্থানগত অনেক আছে এখন এই যে একটা ধারা কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে ইল্লা মানু ও হাতি ওয়াওয়া সহি এখানে নিচে থেকে ধীরে ধীরে কোন দিকে ওঠা হয়েছে আর ওই যে আয়াতের মধ্যে বলা হয়েছে ক্ষতির মধ্যে সবাই আছে ক্ষতির থেকে মুক্তির বিষয়টা উল্লেখ করা হয়েছে এই ক্ষতির দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে আর ওখানে যাদের উপর নিয়ামত দেওয়া হয়েছে তাদের কথাটা নিয়ামত সত্যি বেশি পরিপূর্ণ ভাবে পাইছে এরপরে ধীরে ধীরে ধীরে ধীরে দ্বিতীয় যেটা প্রথম ধারাবাহিক ভাবেই পরিবর্তনটা হয়েছে এবার এই প্রকারের সিরাতে মুস্তিমের মধ্যে আচ্ছা তারা আল্লাহকে এক বিশ্বাস করছে আল্লাহর সাথে কাউকে কি করে নাই শরিক করে নাই তারা রফ শুধু কাকেই মানে আল্লাহ কাকেই মানে লাভ মালিক শুধু কাকেই মানে চলতে হবে কোনটা তার জন্য কল্যাণকর কোনটা অকল্যাঙ্কর এই বিষয়টার ব্যাপারও সবচেয়ে বেশি জ্ঞানী সে কাকে মনে করে আল্লাহ কে মনে করে ইমানদার যে সে দুনিয়ার কাকে মনে করে আল্লাহার এতটুকু মনে হতে করে না সে আর মনে থাকতে পারে না ইমানদার থাকতে পারে না যে বিধানের ক্ষমতা একমাত্র কার আল্লাহ এবং আল্লাহ যেটা দিচ্ছেন এর মধ্যেই কল্যাণ প্রতিষ্ঠিত আছে কলবের দ্বারা বিশ্বাসটা নিয়ে আছে এবং বিশ্বাসটা সে কি করে মুখের দ্বারা শিকার করে মুখের শিকার এটাও মুখে দিয়া বলা মানুষের কাছে স্বীকার করা এটাও একটা আমল হইলো এক পর্যায় রেখে কি হইলো আমল হইল আমি হাদিস বলবো না হাসারের মাঠে আল্লাহ রব আলামিন। সর্বশেষ সেই লোকটাকে জান্নান থেকে উঠে গেছে একটা লোককে জান্নান থেকে উঠে সেই লোকটা কি কমপক্ষে ন্যূনতম তার এই বিশ্বাসটা যে হাসুরের মাঠে সব মানুষ বেটি গেছে হাঁসুরের মাঠের কষ্টের কারণে তারা অতিষ্ঠ হয়ে গেছে এবং জাহান্ন পর্যন্ত বলতে যে হিসাব হয়ে যাক জাহান্নানি যায় আর জাহান্ন নিষেধ করে আমার দ্বারা সেই নিষিদ্ধ হয়ে গেছে সেগুলি ব্যাখ্যা করলাম বা সেই দিকে আমি যাইতেছি না সবাই মিলে নোহামের কাছে যাবে আপনি সর্বপ্রথম পৃথিবীর মধ্যে শরীয়তের দোষণ দসুন আল্লাহ করে হিসাব শুরু করেছিলাম আসবে সবাই আপনি হলে আমাদের পিতা মিল্লিমের পিতা আল্লাহ তালা আপনাকে এত এত সম্মান দান করতেন আপনি সুপারিশ করেন আমার কাছে হিসাব শুরু করে দেওয়ার ইলিম আলহাম বলতে আমি তিনটা মিথ্যা কথা বলে ফেলেছিলাম আল্লাপা কেমন বলবে আপনার সাথে আল্লাহ কথা বলছেন আপনি এখন আল্লাহর সাথে কথা বলেন আমি বলবো না আমি কি করছিলাম এই কীকিরে থর দিয়েছিলাম ব্যালেন্সিং লাগতে পারিনি যাব যাও কার কাছে ঈসা আলাহ ইসলামের কাছে সবাই আসবে ঈসা আল্লাহ ইসলামের কাছে আমার আল্লাহ সন্তান বলছে আমার চেহারা নাই এই মুখ নাই যে আল্লাহ আমি গিয়ে কি করবো দেখাবো ভেজ দিতে ঈসা করে দিলেন দেখেন প্রতিরিক্ত ভক্তি কাউকে করা তার পজিশন ছাড়াই দিয়া এটা তার জন্য আনন্দদায়ক না তার জন্য আলোচনা যাওয়া হলো না বাকি ইসা আলী ইসালাম শুধু এই কারণে যে তাকে আল্লাহর সাথে কি করা হয়েছে শরিক করা হয়েছে আল্লাহাবাহ সামনে যাওয়ার সাহস করবেন না তিনিও সুপারিশের জন্য রাজি হন সবাই মিলে আসবে কার কাছে তখন সদ্দায় গিয়ে আল্লাহ কি শব্দগুলো দিয়ে আল্লাহের প্রশংসা করবেন রসুলাম বলতেছেন যে লাম এখন আমার কি নাই জানা নেই সেই সময় ইউ হিমুনি রব্বি কালি মা আসে সময় আল্লাপাক আমার এমন কিছু বিষয় ঢেলে দিবেন যেগুলো দিয়ে আমি আল্লাহ করবো তখন আল্লাহ করবেন যারা একদম বিনা হিসাবে কি জান্নাতে এরপরে যাদের হিসাব হবে এই হিসাব বিভিন্ন পর্যায়ে হবে শেষ পর্যন্ত গুনাগারদের অবস্থাটা কি হবে সবাই হাসরের মাঠে এর স্বাভাবিক দিছে যে হাসরের মাঠের হিসাবে শেষের পর্যায়ে কোথায় যাবে মানুষ জান্নাতে। আর হাসরের মাঠের থেকে যদি আমরা কোন একটা সুরক্ষা করি তাহলে মাঠ থেকে জান্নাত পর্যন্ত কুলসিরাজ চিরাতি মুস্তাকিমটাকে কেন্দ্র ধরতে পারি কোনটাকে ধরতে পারি কুলসিরাজটাকে দুনিয়ার যে চিরাতি মুস্তাকিম এটাই হলো হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার কুলসিরাজ সিরাতে মুস্তাহিম সেখানে এটা কি যারা নাকি যার যে পরিমান শক্তিশালী হয়েছে সেই পরিমাণ দ্রুত তারা ছিল কিন্তু পুলের ঘুরাই যাওয়ার পরে সেখানে আল্লাপা কি করবেন ভিতরের পাশে হবে রহমান বাহিরের পাশে হবে কিছু নূর দাও আমরা গেলামিচু নুরুতামিত তোমরা পিতন থেকে কি করো নূর নিয়ে আসো পিচন থেকে নূর নিয়ে আসো এটা বলবে না পিচন থেকে নূর কি নিয়ে আস নিয়ে আসো মুনাফেকরা পিচনের দিকে তারা ভাববে যেই জায়গা থেকে রনা হয়েছিল সেই জায়গায় নূর আছে আসলে মোমেন্ট বলছে পিচন বলতে দুনিয়া কোন খালিয়া বিগত সময় আর এই মুনাফেক গুলি দুনিয়ার মধ্যে দিতে ঢোকা ওখানে খাবে ধোকা কথা মোমেন্ডার কথা নাই মোমেন্ডা আসছে কি প্রথম গ্রুপ পার হবে কি চোখের পলকে জান্নাতে চলে যাবে দ্বিতীয় গ্রুপ পার হবে কাল বারোপিল বিদ্যুতের গতিতে আর কোনো সময় হলো বিদ্যুতের গতি হয় সেকেন্ড এটাও তো একটা সময় ব্যয় হয় সূর্য থেকে তাপ দুনিয়ার মধ্যে আসতে নাকি সাড়ে মিনিট প্রয়োজন করে নয় কোটি লক্ষ মাইল দূর থেকে আসতে সাড়ে মিনিট বিদ্যুতের গতিটা যত একটা সময় ব্যয় হয় ধীরে ধীরে এরপরে প্রশাসন কি বলছেন পাখির মতো উলন্ত পাখির মতো পরে দ্রুতগামী অশ্বের নেই, পরে উটের চলার নেই, তারপরে মানুষ পায়ে হেঁটে যাওয়ার মতো। এরপরে চামড়া চলে যাবে কারো কারো অবস্থা হবে যে পড়ে যাবে কি হয়ে যাবে এই পুল এটা এই সিরাচিম এটা ফিট করা আছে জাহান্নের উপরে কিসের উপরে জাহান্নামের উপরে এগুলো ছিল ওই চামড়া সিলেটে সামনে কি হইতেছে বাইরে যাইতেছে জাহান্নামের তাপ কিছু পাইতেছে কষ্ট হইতেছে কিন্তু কবিরা গুনা যেগুলো যেগুলো আল্লাহ তালা তো তারা কি করেন না মাফ করেন না সেইগুলি আল্লাহ যদি থাকার জন্য আর এই ব্যক্তি যাহার নামে পড়বে তার ময়লা আবর্জনা এই যে গুণা আল্লাহ মানে যে ময়লা নিজের মধ্যে লাগিয়েছে এইগুলি সাফ করার জন্য কারণ জান্নাত পবিত্র বানায় নিবেন অপবিত্রে নিবেন না আবর্জনা গুলি কি করে নাই দূর দুনিয়াতে করে নাই তার এই দুনিয়ার সাহেবী সে চলছে সুতরাং ময়লাটা বড় হয়ে গেছে তার বিচাল হয়ে গেছে রোগ তাড়াতাড়ি চিকিৎসা না করলে কি হয়। যায় এক গাছের কারণে আলী দাজ বর্ণনা আছে যে আশি হুক বা কোথায় জ্বলবে যার নামে আলুনে জ্বলবে বুঝে আসে অর্থাৎ আল্লাহ তালের কাছে মাপ আছে কোন অপরাধের জন্য কি পরিমান শাস্তি কি করতে হবে হবে সেই মাপ অনুযায়ী সে কোথায় জাহান নামের আগুন জ্বলতে থাকবে কোন অপরাধের দিনের জন্য কত ডুব শাস্তি মানুষের পয়সা বাড়ানোর জন্য কত ডুবো শাস্তি জন্য কি শাস্তি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার চেষ্টা না করার জন্য কি পরিমাণ শাস্তি এগুলো আল্লাহ মাপ আসে না সেই মাপ অনুযায়ী সে জাহান্ন শাস্তিটা বুক করবে আবার তুলের যে জায়গায় ছিল সেই জায়গা দিয়ে আবার রওনা হয়ে যাবে আল্লাহ না কুটি কুটি বৎসর লক্ষ কোটি বৎসর ভুগে ভুগে জাননাতে চলে গেছে এক লুক এখনো দেখ আল্লাহ তা ওই লুক আল্লা তাল সাথে বলবে একসময় জানলা তোমার এই জাহার্নাম আমার আর কি না সহ্য হইতেছে না কিনারায় আমাকে নিয়ে দাও আল্লাহ বল এটা স্যার কিছু তেমন আর কিছুটা মনে হয় আল্লাহ জাহান্নামের কিনা জাহান্নামের নিয়ে দিব আল্লাহর নামে শবত করে বলবে যে আল্লাহ এইবার এত আর আমি কিছুটা বলি আল্লাহ তালা তার চেহারা ফিরিয়ে দিবেন ফিরিয়ে দেওয়ানোর পরে সে দূরে দেখবে একটা নহর প্রবাহিত এর উপরে এর পাশে একটা ঘাস সুন্দর শুধীতল ছায়া এই জাহান্ন দাঁড়িয়ে এমন এই লোকের অবস্থা কি যতদিন আল্লাহ বল আল্লাহ তালা আবার সেইভাবে প্রশ্ন করবেন আল্লাহ তালা তো জানে যে সে আসলে অপার বরফ বহু ইয়াদ হু আল্লাহ তালা তার উজর কবুল করবে নিয়ে দিবেন নিয়ে দেওয়ার পরে সে তো এরপরে কিছুই না জান্নাতের দিক থেকে সুন্দর আওয়াজ আসতে থাকবে সেই জায়গায় পরবর্তীতে আল্লাহ তালা বলবে আল্লাহ আমাকে সেখানে কি করেন এর ভিতরে একটু ঢুকাই আর্শেষ আল্লাহ আপনাকে এইভাবে ঢুকাই দিবেন ঢুকাইয়া দেওয়ার পরে আল্লাহ তালা বলবেন যাও বন্দা তোমাকে আমি কি করলাম এই তোমার সামনে আছে কি পরিমাণ সে ভাববে যে এতক্ষণ এত কিছু করে আল্লাহর কাছে পাওয়া যায় নাই আর আল্লাহ তারা আমার দশ পৃথিবী সমান দিয়ে দিল সে বলবে আল্লাহ আপনি তো আকাম আপনার জন্য ঠাসটা করা মজাত করা এটা তো সাজে না যাই হোক এ হল সর্বনিম্ন জান্নাতি শুধু ইমান থাকার কারণে সে কোথায় গেছে জান্নাত গেছে খাতারা থেকে মুক্ত শুধু কি ছিল ইমান ছিল ইনা শুধু কি ছিল ইমান ছিল সেই কারণে জান্নাত আর জাহান্নামের মাঝে মৃত্যুকে এনে তারপরে কি করে দেওয়া হবে জবাই করে দেওয়া ঘটনা ঘটবে জান্নাত আর জাহান্নামের মাঝে মৃত্যুকে এনে কি করে দেওয়া হবে জবাই করে দেওয়া হবে ইয়া আহ্ন ইয়া আহলাল জান্ন হুলুর চিরস্থায়ী হালাস তোমাদের যদি এরপরে মৃত্যু থাকতো তার আনন্দের চোটে মৃত্যুবরণ করে ফেলতো জানা মৃত্যু এখনো এতটা আশা আছে যে একবার না একবার মুক্তি হবে কিন্তু আর তোমাদের মুক্তি হওয়া তাহলে কত বড় সফলতাই শুধু ইমান ইমান তাই কত বড় সফলতা এরপরে লম্বা করবো না একটা হল না করতেছে তখন ইরা হিমালয় ইসলাম যে জান্নাতের জমি হলো উর্বর আপনার দুনিয়ার মধ্যে সে করলো আর জাননাতে তার জন্য গাছ হিসেবে কি হয়ে গেল রোপন হয়ে গেল আর জান্নাতের কিছু কিছু গাছ আছে নকল আমলের যদি এই পরিমাণ সজিল হয় শরৎ আমলের কি পরিমানের মধ্যে আসতে মানে আমার আমার সে নৈকা করতে পারেন আমার নৈকট্যের পথে কি করতে পারেন না নিতে পারেন তাহলে আল্লাহ ফরজ নিয়ে গেলে সে সবচেয়ে বেশি দ্রুত কি করতে থাকে নৈকট্য করতে থাকে এরপর অতিরিক্ত নৈকট্য অর্জন করে কি দিয়া বিহি যখন আমি তাকে মহবত করা শুরু করে দে তখন আমি তার কান হয়ে যায় যেটা দিয়া সে শুনে বসরাহুল্লাহি তার চোখ হয়ে যায় যেটা দিয়া সে কি করে দেখে দেখেসু তারু যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে আশ্রয় দেখেন আমাদের জন্য আমাদের জন্য আপনি আছেন ঢাকাই কিন্তু শহরে অমুক এলাকায় উমুক এলাকায় পাঁচ নম্বর গলিতে পাটতালা পাথা বিষয়টা বুঝছেন এই ঘটনাটা বুঝছেন তো কি বললাম এখন আপনি আগে কোনটা তালাশ করবেন পাঁচ নম্বর গুলি বিল্ডিং শহরে গিয়ে পৌঁছরে সেগুলি তালাশ করতে হবে গুলি তালাস করবেন বিল্ডিং তালাশ করবেন ফ্লাট তালাস করবেন রুম তালাস করবেন কখন সেটা আর এখানেও তো এই মানের আছে এখানে আছে না আরেক লোকের যদি ফরজ দিয়া ওই বাকি নকল গুলি মিলান কি হবে আপনি নৈবট তো পাবেন অন্য একজনের আল্লাহ না আর শেষ করে ঢাকা থেকে তারপরে গেলেন বন্ধুর কাছে ওই বিল্ডিং এর নিচে চলে গেলেন আরো কাছে চলে গেলেন ওই বিল্ডিং এর তিন গেলেন আরো কাছে চলে গেলেন আপনি এক নম্বর ঢুকে গেলেন আরো কাছে চলে গেলেন একটু ড্রাগ দিয়ে আমি একটু দূরে দিতেছি যখন নাকি বদরের যুদ্ধে রত সাল স্বামী এই বিশাল বাহিনীর মুখোমুখি হলেন তখন রতুল সাম কি করতেন দৌড়ে মস্তিদে চলে আসতেন এ যে আল্লাহ ফিরে দিতেন আল্লাহ আপনি কি করেন শত্রু নিপাত করে দেন তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ সবাই তাই না আল্লাহ নিচে নামায় নিয়ে আসছে এমন কোন কারবার আল্লাহ কি করছেন মদিনা মসজিদে নবী ছেড়ে দিয়ে রসুল সাম এখানে নেছে রসুল মাঠে রইছেন মাঠে ঠেইকা সে আরিসের মধ্যে ঠেইকা সাহাবাহিক কারণে মুখ মুখি লাগাইয়া দিয়া এরপরে রসুল সাম কি করতেন কোথায় গিয়া তোর কাছে হবে না লাইন করে নিতে হবে সংযোগ করে নিতে হবে সংযোগ করে নিতে হবে সংযোগ করার ব্যবস্থাটা পালন করে নিতে হবে এবং অতিরিক্ত নকলের দ্বারা অতিরিক্ত ঘনিষ্ঠতাই পড়বে তখন তারা যা করে তার একটা দুনিয়ার জন্য যদি মুবাক গা যদি দুনিয়ার জন্য ব্যবসা করলে টাকা আসবে না তা এদিকে আল্লাহ সাহায্য কেউ যদি ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং করে বিল্ডিং হবে না একজন্য ফাউন্ডেশন করে বিল্ডিং করবে দশ বিল্ডিং ফাউন্ডেশন করে করবে নিচেই পয়সা চলে গেছে অনেক আর তার ভাই আর ওই লোকে এক বছরই জানতেছে জানতেছে তুই কেমন বুকার বুকা নিচে মাটি নিচে সম্পদ গুলো ফেলে কোনো লাভ আছে আমি তো গরমায় থাকার জন্য ঘিরে দিছি তার এই ঘরের কোন অস্তিত্ব আছে এরকম সিটি আছে আছে ঝড় আসলে আর ঝড় আসবে না মৃত্যুর ঝড় আসতেছে হাসারের ঝড় আসতেছে কবরের ঝড় আসতেছে এই জন্য ফাউন্ডেশন সারা বিল্ডিং করলে কি হবে না কোনো কাজ হবে না মাকড়াশার জ্বালাই হবে আসলে আমরা এই জ্বালার ভিতরের উপরে আছি অনেকে মাকড়াশার জ্বালার ভিতরে খুব আনন্দিত শরীয়ত বাদ দিয়া নিজেদের সাময়িক দুনিয়ার বিভিন্ন আমাদেরকে ঢুকাই ফেলতেছে না এই আবহাওয়া থেকে এই নবীদের যুগ থেকেই কি এই ধোকাটা সাধারণ মানুষ এইভাবে প্রতারিত হইতেছে মা না ই না দি বা এত বড় প্রতিষ্ঠা নেই এইগুলো বিভ্রান্ত করছে এখন আমাদেরকে করতেছে কাসরতে কি করতেছে বিভ্রান্ত করছে দুনিয়ার বাহিরি চাকরিকে বিভ্রান্ত করছে দুনিয়ার মধ্যে সংখ্যা হক যদি কাসরতের দ্বারা আমাদের মুসলমান আমরা ধর খ্রিস্টানদের পরে মুসলমান পরে মুসলমানরা এরপরে নামাজ যে আছে এটা আদায় সংখ্যা মানে এরজন এই সালাত আদায় করে আর না এর মধ্যে সংখ্যা কাদের বেশি সংখ্যা মানে যারা করে তাদের সংখ্যা কম আর যারা আদায় করে না নিরানব্বই পার্সেন্ট যদি সংখ্যা দিয়ে সত্যটা নিরুপণ করা যায় তাহলে এখন সঠিক অবস্থানে আছে কারা তাহলে আমাদের ঐক্যের জন্য সমৃদ্ধির জন্য নিজেদের মধ্যে যেন ভাগ না থাকে মিল হয়ে যাওয়ার জন্য করণীয়তা কি ওই নিরানব্বই আমাদের সাথে মিলবে না এক তাদের গিয়ে মিলবে আল্লা ধরো সবাই মিলে আগে ধরবে নির্ণয় করতে হবে কি আল্লাহর রশিদ আমি যেটা ধরছি আল্লাহর কিনা এটা যদি হয়ে থাকে একজনে ধরলে অন্যারা বলছে যে তুমি তার সাথে জমা হইল যেটা হকের মহাফেদ হয় যদিও তুমি একা হাজার জমা সংখ্যার দিকের না যে জমাতের অনুসরণ নির্দেশে না আজম মানে বড় শব্দ অর্থ করা হয়েছে কিন্তু আর্মিতে দুইটা শব্দ একটা হলো আজম আর হলো আহ হাজি শব্দ বলা হয়েছে এই আজমেতের দিক দিয়া মর্যাদা কত ভাবে কুয়ালি টিটা বড় সেটা আক্তার কি আমরাই আজ আক্ত আক্ত মানে আক্তার দিয়ে ভুল ভুজা করতেছি রসুল বলছেন আহ আজ কি মর্যাদা যেটা বর আল্লাহর কিতাব ধৈরে রাখতে যদি একাও হয় তাহলে সেই বড় आलोचना आलोचना करते फल नकल माध्यम जेकट अर्ज कर তিনি বলছেন যে বিভিন্ন ফরজের দ্বারা বন্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে কিন্তু বিভিন্ন ফরজের মধ্যে জেহাদের একটা ফরজ আছে কিছু একটা ফরজ আছে জেহাদের ফরজের একটা ফরজ আছে অননন অন্য ফরজের দ্বারা খাবার আল্লাহ করতে থাকেছি যেমন হেঁটে বা দৌড় আল্লাহাদের বিদ্যুতের এই কথা কারণ কষ্টটা বেশি তো এই জন্য নৈকটের অবস্থাটাও কি ফরজ আর নকদের মধ্যে ব্যবধান আছে ফরসগুলির মধ্যে আবার কি আছে ব্যবধান আছে সবগুলি একটা মানুষ ভাগ করা হয়েছে না কারণ আপনারা বলবেন যে আমাদের চলে তো যে হাত করতে সেটা আমাদের চলে হওয়ালা এই ভাগে পরে গেল কিনা না এরপর যে ভাগ গুলি সেই ভাগ হককে হইতে হইলে আমলের সহলে হইতেই হবে ওয়াতিল সদরে হইতে হইলে তা কি হইতে হবে নবী এর ভিতরে সিদ্ধত সালাহ আছে আছে আছে আছে শাহাদ মাতু কুতিলু লায়ুকুন লায়ার জোকাল হাসানা শহীদদের কাছে আল্লাহ বলছেন সে যে নাকি আল্লাহর পথে মৃত্যুবরণ করছে তাকে আল্লাহ পথে একটা আছে যেখানে রতন করা হয়েছে যে এক সাহাবি এক সপ্তাহ আগে শহীদ হচ্ছে আরেক সাহাবি এক সপ্তাহ পরে স্বাভাবিক কি বরণ করতে মৃত্যু বরণ করছে সবটা দেখতে আগে এই সাদিসটা এটা শুনছেন আপনার শুনে না প্রচলিত এরপরে যতগুলো সেই সব সেকেন্ড আল্লাহ বলতো আল্লাহ ডাক দিত আর তার যাওয়ার সুযোগ ছিল। এই কারণে মুজাহিদ হিসাবে গণ্য এবং অন্যান্য আমরা এই ঘটনার উপর করি যে ব্যক্তি জেহাদের পথে হাতে তাকে এবং যে ব্যক্তি জেহাদের পথে নাই তাকে এই দুইজনকে আমরা বলি বেশি দিন পাইতে থাকতে পারবে এখন ওই দুই তির উপর আমাদের অবস্থাটা আর যে এর পথে মানে দুইটার মধ্যে বাস্তবে মিল নেই কিন্তু জগাখান মিল কি করছে অসামঞ্জস্য ভাবে মিল দিয়ে দিয়া দিচ্ছে এটা হইলো এটা আমাদের ইয়া মানে স্বাভাবিক এমন হয় না তার কাছে গেছে বুদ্ধি নেয়ের জন্য সে আমার দেখতে হবে সব জমিনে গিয়া দেখতে হবে দেখার পরে সে কেজ করতেছে সে সমতল ভূমি থেকে দূরত্বে চলে গেছে বুদ্ধিজীবীরা বললো না ছিল ওপারে বুদ্ধিজীবীরা তো সারাদিন পণ্ডিত টান দিচ্ছে সবাই বলতে টানতে টান সমতল ভূমিতে চলে আসতে কারণে এখন সে চিন্তা করতেছে কিছুদিন আগে কুয়ার থেকে তো এইভাবে বলা হয় কেয়াস মারে এই যে ওই দুইজনের উপর কেয়াস করা হয়েছে একজন ফরককারী আরেকজনকে আল্লাহ তালের অতিরিক্ত আরো কিছুদিন দেহাদের পথে হাঁটার সুযোগ দিতেন কষ্ট আরো কিছুদিন বেঁচে গিয়া গাউনে কি দিতেন সুযোগ দিতেন দুছেন বিষয়টা তাইলে এই পথে গিয়া যদি সে মারাওয়া যা আমাদের মোলামাইকার একজনের দিতেছি রহমুলা কারো ভিতরে যদি শাহাদা না থাকে সেই ব্যক্তি আল্লাহ হবে না কখনো না থাকে তাহলে সিদ্দিক হতে হবে কি লাগবে তার ভিতরে থাকতে হবে পুরানি কারিমের তালা সাহ বলতেছে দেখ সিদ্দিক কাঠি হয় শাহাদতের তামাং না থাকলে কি করবে সে কুরআ এর মধ্যে বলতেছে যে আরবের যে বলছে কিছু কর্ম করে তোমরা এই কথা ভাবি পেলো না যে আমরা কি আনছি কিংসাম না এটা বলতে পারো যে আমরা কি আনছি ইসলাম গ্রহণ করছি ইমান এর সরাসরি সম্পর্ক ইমান ইসলামের ফরকের আলোচনা সাথে তুমি যে ইমান অংশ এটার এটা বাস্তবে সত্য কি সত্য না এটা তোমার এই বার্যিক এই আমল কি করা যাবে না বোঝা যাবে না তুমি নিজের বড় এটা দাবি করতে যে আমি মুসলমান হয়েছি মুসলমান ভিতরে এসে তারা নিজের মোমেনা সত্যবাদী সাব্যস্ত করতে পারবে না কোনো আমল ওই ইমানের জন্য সাক্ষীনা সাক্ষী নাকি আমল আপনি আপনার ভিতরে ইমান করে তাই তার এই সালাতে তার অন্নদা যে ফরজ দা আরো করাই সেই তাকে ইমানোষণ সন্দেহ পোষণি আর মাল নিয়ে আল্লাহ রাস্তায় কি করছে জেহাদ করেছে সিদ্ধিক হইল মধ্যে আরো কি শক্তিশালী অবস্থান সাহেক হওয়ার মধ্যে শক্তিশালী অবস্থানে যখন পড়তে যায় তখন কি হয় সিদ্ধিক হয় সাহেক হবে তখন যখন সে কি করবে জেহাদের পথে হাঁটবে জেহাদ করবে তখন সে গিয়ে কি হবে দেখবে সাথে আয়াতগুলি করতেছি না আহাদ আয়াতের স্বামী নজরুল দেখেন আনাতের নজর প্রসিদ্ধ চাচা উনি বদলের যুদ্ধে শরীর পারছিলেন না তিনি বলতেছেন আল্লাহ ইসলামের প্রথম পারলাম না যদি আসে আল্লাহ দেখবেন জুন আবস দিন পুরুদের দিক থেকে জান্নের ঘণ দিতেছি গিয়া শহীদ হয়ে গেছে কাসের সেনাবাহিনীর ভিতরে ঢোকে মুসলমান পরাজিত সবাই লাগতেছে আর সেই বাহ্যিকভাবে জয়ী দলের ভিতরে ঢুকে এক ধরনের আত্মঘাতি ঢুকে তারপরে নিজের ব্যাপারে শুধু উনারাই না আরো অনেকের এমন মনোভাব ছিল আল্লাহ পাখিদের সপ্তাহ করতেছে মিনালি সদ আকু মা আহাদুল্লাহ আলাই মোমেন্দের মেয়েদের কিছু মানুষ আছে যারা রিজাল মহিলা না পুরুষ মহিলা আর কি মহিলা কত কি করে রু বেআইন কোন মাল খাওয়া লিপে নিচ্ছে তারা মুনাফে যারা দুধ খরচ হওয়ার পরেও যারা পিছনে ফেকা যায় তাদেরকে আল্লাপাক কাদের সাথে পয়সা থাকুই নারীদের সাথে পয়সা থাকুইয়া এদিকে পুরুষ বলার বুঝতে যারা আল্লাহর পথে হাতে এরা পুরুষ রিজাল তারা পুরুষ সব আপু মা मर মর্যাদা মধ্যে ছয়টা আল্লাহ মর্যাদা তার জন্য রাখতেন এত অনেক কিছু ব্যস্ত এটা কি আমার এখন নির্দিষ্ট আওয়ালী কাতরাক্তের প্রথম ফুটা সাথে তার গুণাগুড়ি কি হয়ে যায় মাস হয়ে যায় যার গুনামা তার কোন জীবনে তার কোন কষ্ট আছে রক্তের প্রথম ফুটা পরার সাথে সাথে তার গুনামা এরপরে তার শরীরের উপর দিয়া যায় ঢকল দইতেছে এটা কি আপনার ভাবতেছেন কষ্ট হইতেছে তা কষ্ট হইতেছে না এই বাই হাতির যে লাফরণের আগে একটু কষ্ট হইছে না এই ফোটা পর্যন্ত কষ্ট শেষ ইনার মতেন হাদি সুল আমি যা মুখে দেখছি উনি বলছেন যে মৃত্যুর সময় একটা মানুষের যে কষ্ট হয় যে পরিমাণ কষ্ট হয় একটা মানুষের একটা পশমের গুঁড়া দিয়ে কষ্টটা হইতে থাকে এই কষ্টটা সারা দুনিয়ার মানুষের মধ্যে ভাগ করে দিলে সহ্য করতে পারবেন আর শহীদের অবস্থাটা কি এমনি হাদিসের বদ আছে যে একটা মানুষকে বক্রি জেন শহীদের মধ্যে আসছে যে বক্রি জেন সোলাই ফেললে ফসাই ফেললে তার যে পরিমাণ কষ্ট হইতে থাকে মানুষের রু যখন বের হয়ে যেতে থাকে তার চিনিতে থাকে এই পরিমাণ কষ্ট হয়েছে এক করে নিম্ন পর্যায়ের কষ্ট আর রসুন সাল্লাহ নিয়েছিলাম নিজে কি করছেন মৃত্যুর সময় কি করতেছিলেন ইন্দানীল মা বলতেছিলেন আর রসুন কে পানি ডালা দেখেন আর সেই কষ্টটার থেকে সে কি হয়ে গেল নিরাপদ হয়ে গেল তারা কষ্ট না জান্না জাননাতে তার আবাসস্থা দেখা শুরু করে আচ্ছা জাননাতে আবাসস্থল দেখা শুরু হয়ে গেলে এরপরে তার কোন কষ্ট থাকবে সেই দৃশ্য দেখার পরে দুনিয়ার উপরে শরীরের উপর কি অতিবাহিত হয়েছে দেখে যদি মিশরের মিসরের না মিসরের নারীরা কি করে ফেলতে পারে হাত খেতে ফেলতে পারে খুব আসছে না জাননা এই অবস্থায় যদি তার দুনিয়ার এই বেহরুপুর কি অবস্থা মনে থাকবে কোন কল্পনা টুকরা টুকরা আল্লামানের একটা জোড়া তাকে পরাইয়া দিবেন ইমানের জোড়া পরাই দিবেন বলতে উপরে যে পোশাক পরানো হয় ভিতরে যে অবস্থা আছে সেই অবস্থা আল্লাহ তালা একটা কুকুরের ভিতর কি বকরির টা আমরা পরাইয়া ভিতরে বকরির গুছত উপরে দিয়েছেন হাকিমা পড়েছেন কি এমন বোঝা মারের সাথে জিনিস এটা উপরে দিয়ে কুকুরের চুরো দেখা গেলে কি হবে ভিতরে বকরি ছিল কেউ এ মারের কথা কথায় রক্ষা দিবেন কিন্তু ধরবেন মারে হতি কথা অনেকে ইমানের পোশাক তাকে পরাই দেওয়া হবে কি আল্লাহ তারা কামেল মুমেন্ট বানায় তাকে দুনিয়া থেকে নিতেছে মুমেন্টে কামেল ভেসে দুনিয়া থেকে কোথায় তোমরা যে কষ্ট করছো ভালোবাসতেছে না ক্ষমতায় গেছে তারা আল্লাহ ভালোবাসে ভালো কাজ করলেও কি আসবে বিপদ আসবে ওই দিনে আমি আলোচনা করতেছিলাম একটু ঢাকা সে বলতেছে যে পুরা সুন্দর থাকেন তাই কোনো বিপদ আপনাকে ধরবে না লোহার গড়া মাথার মেঝে ঢুকে গেল কি সেই সময় রসুল শুনমতির উপর ছিলেন না কথা হলো তারা কি করবেন কষ্ট দিবেন দিনের পথে যে পরিমান কষ্ট আসবে এটাই হল দিনের জীবনের সময়টাকে তার অতি দিনের বানানো এটাই সবচেয়ে বড় সবচেয়ে এই যে সিরাতে মুস্তাকিম বলতেছি সিরাতে মুস্তাকিমের এই ধাপ গুলো সিরাতে মুস্তাকিমের ধাপ গুলো কি ছেড়ে যেতে পারে তারা ক্লান্ত হয় না এবার থেকে নাক অহংকার করে না নিত্য এক মুহূর্তে তারা শিথিলতা দেখায় না অলসতা দেখায় না অবস্থায় জানে আর তাদের সংখ্যা কি সেই পরিমাণে চলতেছে তারপর আল্লাহ কহিল আমার প্রতিনিধি পাঠাচ্ছে মৌলিক পার্থতের মধ্যে কষ্ট নাই আমি লম্বা আলোচার মধ্যে গেলাম না তার এবার কি নাই কষ্ট নাই আর আদমের ইবাদতের মধ্যে কি আছে কষ্ট কি আছে কষ্ট আছে আর এই দুনিয়ার এই কষ্টা সবচেয়ে বেশি কষ্ট করে গেছেন কারা নবীদের মধ্যে সবচেয়ে বড় নবীকে রসুল আল্লাহ সবচেয়ে প্রিয় উল্লাহি মালা বলে গেছেন আমাকে আল্লাহর ডিমের পথে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে এই পরিমাণ কষ্ট কেউ দেওয়া হয়নি মনে হয় যে অনেক না রসমের সূক্ষ্মুভূতি মর্যাদার উন্নতি তার আল্লাহ তালা নৈকৃত্যের অবস্থানের কারণে সামান্য ফুলের টুকা দেওয়াটাই আরেকজনকে জবাই করে দেওয়ার চেয়েও বেশি কষ্ট করে দুনিয়া হিসেবে আপনি একটা সাধারণ রিক্সাওয়ালা যদি এবং এর উল্টা প্রতিক্রিয়াটা বেশ কম হবে না হবে না ঠিক এই বিষয়টাই রসুনকে শুধু মৃত্যু না আল্লাহ সমাজের মধ্যে আমাকে একজন সমাজের মানুষের হিসেবে জানে ইসলামকে আস্তে কুল মাসরু যারা আস্তে তামিন বি তারাই দেখতো তারা মৃত্যুক বলতেছে পাগল বলতেছে সাহের বলতেছে আরেকজন করেছেন আর কেউ কষ্ট হইতেছে রসুল সালাম হ্যাঁ এই জন্যই মনে হয় যে আপনার উজ্জ্বত কি বেশি আপনার উজ্জর আল্লাহ তালের কাছে কি বেশি এই কারণে আপনার কষ্ট কি মৃত্যুর কষ্ট হ্যাঁ দুজনের মৃত্যুর কষ্ট হইতে উ ইন্্য আইজামাল বালায়ে ইন্য আহিজামাল আজে মা ইজামিল বালাই আলা পাদী আজামিল বানাায় যে প্রতিধান বেতি পাওয়া যাবে কি সেু পাতে কস্কেনু পাে কষ্ট দেখরিমান বেছি হবে প্রতিধাম কি হবে সেই পরিমান বেছি এই জন্য অইনু চিন্চু প দ কি বাধাল ইসলাম ঘিবা অতথ আধু কামা বাতা ইসলাম শুরধুমিছে অসাহাত্টা অস্থায় ইসলামের জন্য অসহায়তার শিকার হয়েছে ইসলামের হুকুমগুলোই পালন করা একটা হুকুমই পালন করা এক সময় পালন করতে এটার মধ্যে কষ্ট ছিল আরেক সময় পালন করতে এটার মধ্যে বলেন কোন সময়টা তারা মর্যাদা বাড়িয়েছি তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ইমানেছে যাহা দা কিতাল করেছে এবং মক্কা বিজয়ের পরে যারা সম্পদ ব্যয় করেছে এবং ফিচাল করেছে এই দুই দল কি না কিনা যারা মক্কা বিজয়ের পূর্বে যারা পূর্বে কি করেছে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করেছে এবং কি করেছে ফেসাল করেছে তারা পরবর্তী মর্যাদায় কি আসাম বিশাল বিশাল আল্লাহ তালা কি বলেছেন কিন্তু কষ্ট কি আল্লাপর বলছেন বাহ্যিক রেজাল্ট কম হই সময় মর্যাদায় এখন বর্তমানে দর্জন শহীদে পড়ছে হামদারা জেলার মর্যাদা দেশের মর্যাদা না বলছে সেই দেশা আরেকজন আছে যে নাকি এই মানে বই সমাজের মধ্যে বিপরীত মুখী সেই সমাজের মধ্যে হকাত কি রিস প্রকাশ করে দিবে হত্যা করে দেওয়া সুলতানের জাহের মানে কি বুঝলেন সুলতানের জাহের মানে একত্রের শাসক এবং নির্দিষ্ট ব্যক্তি হওয়া অপরিহার্য গুষ্টি হইতে পারে সমাজ হইতে পারে বিচার একটা শক্তির কেন্দ্র হইতে পারে যেটাই পারে मुसलमान मध्य क्या खिलाफ तो नहीं মুসলমান সঠিক দিন পালন করবে এবং দিন পালন করার দ্বারা বাহিনী কোনো একটা সহায়তা পাবে এমন ব্যবস্থা পৃথিবীতে কুৎন আছে সঠিক দিন পরিপূর্ণ দিন পালন করতে যেই যাবে তার উপর সব দিক থেকে কি আসবে বাধার বাধার এর আগ পর্যন্ত খেলাপত্রতা পর্যন্ত নাম কেউ থাকলেও একটু না একটু কিছু আশ্রয় বা নিজের দুনিয়ার স্বাস্থ্যের জন্য পৃথিবীর কোন একটা ভূখণ্ড এমন আছে যে কোনো একটা শাসক আছে জাহিরি প্রতিষ্ঠিত যারা এই আল্লাহ জেহাদের হাটে কে কি দিবে আছে কোন প্রশ্রয় তাদের জন্য আসে প্রতিষ্ঠিত না সত্যি বেশি অসহায় কারা থেকে দুনিয়ার দিক থেকে দুনিয়ার দিক থেকে আল্লাহ তো তাদের সাথে দুনিয়ার দিক থেকে যত অসহায় হবে আল্লাহর দিক থেকে তত বেশি ঘনিষ্ঠ হবে না একদিকে দূরে হইলে দিকে কাছে হবে স্বাভাবিকই একদিকে শত্রু ছিল নবীদের শত্রু কি ছিল যুগে যুগে যত অপরাধী ছিল সব নবীদের কি ছিল শত্রু ছিল তো অপরাধীরা কোনদিন বন্ধ হবে ওলা কিলো না করারুদ্দু কুমার বন্ধু হবে না তো হবে নাই চিরদিন যদি সম্ভব হয় সেই পরিপূর্ণ সম্ভব তো হবেই না সেটা আল্লাহ বৈষ তারা চেষ্টা করবে তোমাদের চেষ্টা কোন প্রকারের চেষ্টা শুধু খালি কলম দিয়ে চেষ্টা মিডিয়া দেওয়ার চেষ্টা না তো যেই শত্রু আঘাত করতে থাকবে আল্লাহ তাহলে স্বপ্নবীদের ব্যাপারে বলছে যে অপরাধীরা তোমাদের কি থাকবে শত্রু থাকবে তো অপরাধী দেখে বন্ধ হয়ে যাবে মুসলমানদের হাঁটিম মানে তাহলে সবচেয়ে নবীদের তরিকার উপর কে থাকবে নদীদের তরিকায় যে থাকবে দুনিয়ার অপরাধীরা তার শত্রু হবে না বন্ধু হবে কি হবে শত্রু হবে না আঘাত করে আঘাত করে কের উপর সবচেয়ে নবীদের কাছের জমা ছিল সবচেয়ে নবীদের কাছে জমা ছিল সুরার আলোচনা হাজি চ সিরাতে মুক্তাচিম এর আনুজন একটু বিক্ষিপ্ত হয়ে যাইতেছে আমি ওই উগরের দিক থেকে মুস্তা নিশ্চিত আল্লাহ তালা যার ভালাই চান আল্লাহ তালা তার জিনের গু দান করেন মুসলিম আর মুসলমানদের একটা দল থাকবে সশস্ত্র ভাবে যুদ্ধ করবে হাতুমার সাথে কায়েম হওয়া পর্যন্ত এই হাদি এটা বুকারি শরীফের মধ্যে শব্দ আসতে মুসলিম শরীফের মধ্যে যাই হোক এখানে হাদী স্পষ্ট শব্দ মুসলিম শরীফের মধ্যেই ছ মুসলিম শরীফ আবুদৌদে এক কাহি থেকে ইমরান আর না সালামাইবনে নো কিন্দি থেকে নাতাই শরীফের মধ্যে মুসলিম এই দিন কেন থাকবে এই দিনের উপর মুসলমানদের একটা জমা ইতাল করতেই থাকে। ঠিক আছে থাকবে ইটাল করতেই থাকবে যুদ্ধ করতেই থাকবে ততক্ষণ পর্যন্ত এই হাদিসটা মিসফের মধ্যে আসছে মিসকা শরীফের ব্যাখ্যা মুল্লা লিখারি এই হাদিসের মধ্যে তার ব্যক্তির ব্যাখ্যা হিসাবে আমরা গ্রহণ করতেছি না এটা ওই রসম ওই হাদিস আল্লাহ তাহলে যুদ্ধের রসম বলছেন এই দলটা যদি আপনি পরাজিত করে দেন হালাকেন ফিরা দেবে আপনার আলাদা থাকবে না যদি আল্লাহ এক জঙ্গে দিয়ে আরেক জঙ্গে প্রতিহত না করতেন না দমাইতেন তো তারা যদি আল্লাহাদ না পৃথিবীর সেটাও ধ্বংস হয়ে যাবে যদি কিনা থাকে দফা না থাকে মসজিদ রক্ষার ব্যবস্থা কি এখানে বেশি বেশি পয়সা ইদের দ্বিতীয় পয়সা বিক্রি করা না দফা পথে হাঁটা তারা তারা একটা ঐতিহাসিক নাম জানি আর কত হাজাররা মসজিদ এবং এই দেশের মসজিদ ঘুরা যায় নাই এই দেশের কত মসজিদ রুটগার হয়ে যায় নাই আর হয়েছে না জানেন কি না এই যে গুলাব সমাজার মাঝে ছিল মসজিদটা রায় এখানে বেশি বন্ধ দেখবো এই যে মাজারটা ওঠায় না এখন আছে রোড এর মধ্যে আর মসজিদে ডিস্টার্বসজিদা ওঠাই দিচ্ছে ওখানে আন্দোলন করছিল সে সময় এই মসজিদ মসজিদের চিহ্ন নাই ও পরে মসজিদ বানিয়েছে ইমান আমাদের পর্যায়ে গিয়ে পড়ছে যাই হোক আমি সেটা বলতেছি না এই বোখারা সমর মসজিদগুলি একেবারে কারণ বর্ণনা করে আল্লাহ বা একটা কারণ উল্লেখ করছেন যে এইগুলি ধ্বংস হয়ে যায় কি কারণে তাহলে আমাদের বয়ান করা কারণ ঠিক না যে কারণটা উল্লেখ করছেন করে দিত ধ্বংস করে দিতা তাহম তারা তোমাদের উপর রাজি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম অনুসরণ না করে নিবে তাদের মিল্লাত তাদের আদর্শ গ্রহণ না করিয়া নিবা তাদের তরিকায় চলে না নেবা তাদের গণতন্ত্র যতক্ষণ ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের আল্লাহ এত দু সুযোগ দিতে লেগে যাবে এসব একটা কারণ হয়েছে আল্লাহ বলছে না যে দফা যদি না তাকে সব ধ্বংস হয়ে যাবে এখন দফার পরে সব মুসলমানদের হাটা ছিল না যে ধ্বংস করে দিচ্ছে পৃথিবীর বিভিন্ন ধ্বংস করে কিনা আরে দিছে কিনা ইতালি উদ্দারপারা মুসলমানদের ফেলছে উদ্ধার করা মুসলমানদের উপর ফরজ ছিল কিনা কিন্তু আইনের ফাতে সবাই কি করে নাই হাটে নাই সবাই হাটে নাই যেন আমি কি করবো তিল্লা টুকার আল্লা কা উদ্বুদ্ধ করো অন্য দেবেন কে উদ্বুদ্ধ করো কে জন্য হিতালের জন্য হাজরিদি মিনী না আলাল হিতাল উদ্বুদ্ধ করো শীতালের জন্য নিজে একা হইলো কে নিজেদের দেওয়াতে হাঁটার নিজে দেওয়া গোলাভ হবে কি আমি একা হাঁটলে আমি উৎসাহিত করলাম দাওয়াত দিলাম আমি নিজেকে তেলের পথে হাঁটলাম প্রস্তুতি নিলাম সবই করলামু আশা করা যায় এতটুকু দিয়েই আল্লাপাক যুদ্ধটা কি করবেন থামাই দিলে বাস্তবে এখন যারা ওদের মুখোমুখি অবস্থানেছে তাদের এই লড়াটা যদি না থাকতো আমরা এই সমস্ত বিভিন্ন বিভিন্ন মসজিদের মধ্যে বিভিন্ন আমরা বলতেছি যে এইগুলি যদি দিন হয়ে থাকে তোমাদের দিন থেকে তিরানো পর্যন্ত তারা বোমা মারতেই থাকবে বোমা মারতে থাকবে মাদ্রাসা যদি দিন থাকে মাদ্রাসার বোমা মারবেলা সেকে অগ্রসর দিনের দিক দিয়া ওই প্রথম সারিতে যারা আছে তার মুখোমুখি হয়ে আছে তারা কি আছে মুখোমুখি হয়ে আছে তারা বেড়া ওদের কারণে বাকিগুলি হেভারতে থাকতেছে আমিলা বিহা সবগুলো নেকামলের সুযোগ তারা করে দিয়ে রাখছে নিজেদের জান দিয়া রক্ত দিয়া এরা মহাবিদি এদের থেকে কেউ যখন উচ্চ পর্যায়ের বৈশাখেই না আর ব্যাপারটা আল্লাহ রে কেন ব্যাপারের মধ্যে আল্লাহরে কেন সাহায্য করা যায় আল্লাহর সাহায্য করেন আল্লাহরে বাধ্য হবে আল্লাহ দিন করবে কেমনে পুরানি ক্যারিন আয়াতের মেয়ে আল্লাহ আল্লাহ لقد ارسلنا رسولنا بالحق وانزلنا ما حول كتابا والميزانا ليقوم الناس بالتقى وانزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس قران نازل করছি আর লোহা نازল করছি সুবহানাল্লাহ কুরআন মানবা আর লোহা এর হেজত করু লোহা রে আল্লাহ পাক নাزل করার আল্লা চান যে কে আল্লাহ রসুল না দেখে সাহায্য করতে সাহায্য করবে কি দিয়া আল্লাহ হেফাজতে এইটাকে আল্লাহকে সাহায্য করলে ব্যবস্থা হইলো হাদি হাদি আর কাপের কি দিয়ে হাদিব দিয়ে সুতরাং যে হাদিব নিয়ে আসবে আপনি তার সামনে রুমাল নিয়ে যাবেন এখন আপনি মোকাবেলা করবেন কি?Hadith chey asli parle eta asli amara. এখন আপনি মোকাবেলা করবেন কি?Hadith chey. আফর ওয়াকাতিলুহুম তুমিও দ্বীন রক্ষা করতে চাও। ফেতনা থেকে মুক্ত হইতে চাও ও মুক্ত করতে চাও। ওয়াকাতিলুহুম তুমিও ফিতনা করো। hatta la takuna fitna। তাহলে কি হবে না? ফিতনা থাকবে না। ওয়া ইয়াকুলু আদ-দীনু কি হয়ে যাবে। ফাতে বিল্লাহ দ্বীনের তারা সরাসরি রাখছে কিনা আমাদের উপর আক্রমণের আক্রমণ আক্রান্ত অবস্থায় আছি না আমরা আক্রান্ত অবস্থায় আমাদের করনীয়টা কি আর আক্রান্ত কোন দিন থেকে বিভিন্ন দিন থেকে চিরানোর জন্য কার্যকরী তাদের যে আক্রমণ সে আক্রমণটা কোনটা কিতালের যখন হাতে এসে থাকে অটোমেটিক অন্য অন্য দিনের তাদের হাতে অর্থনীতি চলে আসবে সংস্কৃতি চলে আসবে সবকিছু আমার আফ্রিকা অঞ্চল জয় করছিলেন এই ইস্তান জয় করছিলেন তারা তেমনি গিয়েছিলেন তারা তারা কেমনি এই যে করতে নাম শুনি ওই যে কি করছেন বুজুর্গিগি বলতে আর এই মানুষদেরকে এই মাদারিবান কি বানাই আমরা আল্লাহ কই নিয়ে গেছে এই বুজুর্গদের আসলে বাস্তবে ব্যক্তির পিছনে এইভাবে আমরা তার তৈরি কাটা দিয়া আসলে সিরাতে মুক্তা তিনটা কি সিরাতে মুখে আবার এই চারটা কি আছে স্তর আছে স্তর গুলি আমি আলোচনা করতেছিলাম যে শাহাদ স্তরের নাকি কি এর স্তর ন্যা স্তর না এখন প্রত্যেকটা পরবর্তী স্তর ওই মর্যাদা স্তরের কষ্টটা কি আলোচনা হয়েছে আরেকটু বিষয় এখানে না বললে মানে বেশি অসম কন্টাম সিরাজি মুস্তাকেন তো পুরানের রাস্তা বানা হয়েছে না কিন্তু পুরানের রাস্তা কি বাতাস কিহি কাও বিহি সে বলে যে একটা কাল্পনিক জিনিস জান্ন এবং সে তর্জমা করছে সব কোরআন কারিমে যেমন নাকি সমান হোক হু। তুমি কি হবে হালকা হবে মানে দুনিয়ার মধ্যে টাকা পয়সা কম থাকবে মিল থাকবে না জাননাতে ভাড়া দিতে জানেন কি না কি বাড়িতে জানেন খেরা এক মজার গল্পই এক ফারাউন যে জান্নাতে পাঠাইছে মানে কোরআনের অপবেক্ষাতে কতভাবে হতে পারে একজনে ফারাউনে دیا করতে কারণ ফারাউনের ব্যাপারে কি আছে খালি ইয়াউম নাজিকা বিবানিকা আজকে তোর শরীর না নাদিয়া দিব কালকে যেন নাদিয়া দিব তারপরে জান্নাত না তারপরে তাই এসে নাদ এসে এটা শেষ মুহূর্তে কি রাখেছে এমন সে আবার ইমান নিয়ে আসলো এই বয়ের দিতে আসেন মাটি দিতে আসতো গেল জিম আর আল্লাহ বলছে আল্লাহ হ্যাঁ এতক্ষণ তেলে এখন গ্রহণ হইত এবার কি তিরস্কর করছে এতক্ষণ আসার আসগুন সুরা আসুন আসবন আছে না করে সুমিস পানি হাজগুন সুমিস্ত পানি মিষ্টি বললাম অপব্যাখ্যা করলে কেন করা যায় বুঝছেন এই জন্য কুরআ এর পিছনে আহলে কোরআন এক গ্রুপ ঠিক আছে এই মার্কা ইসলামের তার ভালো ছিল ঠিক ছিল আহলে কুরানা কারণ হাজিজ মানলে কুরানের অপব্যাখ্যা করুন না মর্মত নিউন যায় না কি মানে না হাজিজ মানে না সুন্না মানে না এই জন্য ব্যাখ্যা নিতে হবে কেউ রাসুল সাল্লা কি অনুযায়ী আমার অনুযায়ী মুনাম আলহিনের মধ্যে প্রথমে সুন্নায় এই ব্যাখ্যা না পাওয়া গেলে এটা পাওয়া নিতে হবে কুত্তেকে সাহাবাই কালাম সাহাবাই কালামের থেকে নেওয়ার নির্দেশ প্রাণিক কারিমের মধ্যে এখানে দেখেন এই রসুল সাল সাল্লামের সুন্না থেকে কি নিতে হবে পুরাণের আয়াদের দেখাটা কি করতে হবে এই কাল এটা কি বুঝছেন এবং কিভাবে কারণ সালা একটা এখন এবং সালাতের দুরস্ত্রি পাওয়া এবং পুরানের কেন সালাদুয়া রে এবং আলী সদাকুম ও টু দিহিনিয়া ওসল্লি আলাই হিন হবে ঠিক পুরানাই হাত একটা শব্দ আছে সব পোখা হয়ে গেলাম মুস্তাহিদিনে গেলাম কিছু মানুষ হয়েছে দেহাজ বিভিন্ন প্রকারের হইতে পারে বিভিন্ন মুখে লোকমাজ হয়ে যাওয়া দেহাদ আরে কোর সাত তো কাজের আমল রা দেহাদ করা সেটার মধ্যে কি যেহাদের ফজিলত আসবে জাহাদের তাঁরা কাজের আমল রে কোরআন কালিমে যেহাদ বলা হয়েছে না পরিপূর্ণ শক্তি সেই শক্তি নিয়োগ করারে আল্লাপা কি শব্দ দিয়ে ব্যক্ত করতেন জিহাদ করতেন এটাও কি জেহাদ একটা পরিভাষা আছে আমি আজকে পাঁচ হাজার নাম মা কষ্ট বিছিয়েছে না কষ্ট বিছিয়েছে কষ্ট বিষয় ঠিক আছে কি করছেন রসুল সাল্লাম নিজের দেহাতা দেখা গেছেন সাতাষ্ট যুদ্ধে নিজে অংশগ্রহণ করছেন পঞ্চাশ যুদ্ধের উপরে সাহায্য কি করছেন এখন এই পুরানে এরপরে তুমরা যদি যে ব্যিমানি এই ব্যা তারা হেরা দেওয়ার আমিনু কামা আমানান না অপর অপর লোকদেরকে বলা যে নাচেরাতে মানছে নাচ সে সময় নাচ কারা সাহাবাহিক পদ বাদ অন্য পদ ধরবে তাহলে আমি তার পথে দিব জাহান্নামে তারা ঢুকাই দিবে এই মুমেনদের পদ বলতে এখানে তাহাবাই হলো মেয়ে সন্দেহ করছেন কিভাবে তারা জেহাদ করছেন কিভাবে তারা এই শব্দ দিয়ে কি এই সবগুলো আমাদের নিজেদের ব্যাখ্যা সাথে মিলাবো না মিলাইবো কার সাথে সাহাবাই সাথে আর বারবারে মিলাইব কার সাথে সাহাবাইরমের সাথে কারণ সংক্ষিপ্ত কি আমাদের এই জন্য সহজ সরাসরি কোরআনই স্পষ্ট পাওয়া গেল তো সেটা ভিন্ন ধরনের কোন কি বিপরীত দলিল নাই সুন্দরবনের দেওয়ার বিপরীত নাই সাহাবাই কারণে আমাদের বিপরীত নাই তা তো কোরআন থেকে নিয়ে নেওয়া হবে এরপরে কোরআন না পাওয়া গেলে বা কোরআনের আর উম এইভাবে কি করতেছে আবহাওয়ান খেলতে কি কি করতেসে চলে আসতেছে তা এই ধারাটাই হলো সিরাসে মুস্তাকিম এবং কি সহি ধারা সাহাবাহাম যে ধারাটা কি করেছেন এখন আমি শুধু আমাদের বাস্তব অবস্থার দিকে আসতেছি দিনের এই দুরবস্থার ক্ষেত্রে যখন নাকি বিভিন্ন মানুষ মূর্তা সেই ক্ষেত্রের ব্যাপারে কোরআনে কার বর্তমানে আমাদের পৃথিবীতে অবস্থা রেখেছে না সেই ক্ষেত্রের ব্যাপারে কোরআনকারী দেশ হে ইমান তোমাদের মধ্যে তার দিন থেকে কি হয়ে যায় ফিরে যায় সে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে আল্লাহ করবে ভালোবাসা সাজা উপরের থেকে হয় আগে মা বাপে সন্তানের বেশি ভালোবাসে সন্তানে একটু কম ভালোবাসে আল্লা আল্লাহ হল পক্ষ থেকে আমার অল্প শুধু চাপি দিয়া দেওয়া পুরো চাপি দিয়ে কি করে দেব ঘুরা দেওয়া পুরো চালু আল্লাহ পক্ষ কি করে তারা কি করে ব্যাপারে কঠিন দয়াবান এই জিনিসটা প্রকাশ পায় কিনসুরতে আল্লাহর পথে তারা জেহাদ করে আমি সেরাটি আসছি যে আল্লাহ বলতেছিলেন যে মুজাহিদ অর্থাৎ বাজিক অন্য কোন আমলে তো দেখেছিলাম অন্য কোন আমলে তারা কি বোঝা যাবে না ইমান বোঝা যাবে না কিন্তু ইমান বোঝা যাবে কিসের আমলে তারা জেহাদের আমলের দ্বারা إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَلَسُولِي ثُمَّ لَمْ يَأْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَعَنْفُتِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَٰئِكَ هُمُوا صَدِقُونَ বর বর বর বর বর বর বর বর বর বর বর বর বর বর বর বর ব� ব্যাপারে কি করেন জানেন অর্থাৎ যারা যেহাদের থেকে গা বাজাইতে চায় না তারাই হলো মুক্তাফি এদেরকে আল্লাহ তালা জানেন তাহলে আল্লাহ তালা বলে তাকু অর্জনের জন্য কাদের সাথে থাকো সিদ্ধি সাথে থাকো মুক্তাকি কারা হুকুম না সেমুত না তারা স্পষ্ট মুক্তিফা মারা গেল যুদ্ধের শরীর হয় নাই যুদ্ধের নিয়ত তা ছিল না একটা শাখার উপর করছে কিভাবে বুঝবে না পুরানি কারিমের ব্যাপারে তারা আনন্দিত ও যাদের দিলের ভিতরে কি আছে মরজ আছে যখন নাকি করা হয় সেই সুরার বিধান রহিত হবে না কোনদিন আর পিতালের কুলুবি মারণ তাদের না কেনা কাছে আল্লা ভয় করার মতো অথবা তার বেশি ভয় কারণ আল্লাহারে ভয় করলে তো আল্লাহকে পৃষ্ঠা দিব মানুষ ভয় করলে মানে কি দিব কি তারপর কি করেছে ভয় করে এই মানুষ যে ভয় করে আল্লাহারে ভয় বাদ একই হাতিসের মধ্যে আল্লাহ তার ভাই যান তারা দান করেন আর দিনের একটা জমা মুসলমান ব্যাপারে আশাবাদী না এই জন্য সে আসের হাতের জাম দেওয়াটাকে বুঝে সে মনে করে জান দিলো সম্মান দুনিয়ার প্রতিষ্ঠা দেলো দুনিয়ার এই প্রতিষ্ঠন চলে গেল আমার রেঞ্জ চলে গেলো খারাপ করলো আমি তো গেলাম এই মুনাফেক এই বুঝ নিয়ে বুঝতে থাকে মুসলমানদেরকে কি করতেছে শেষ করতেছে হস্ত্যক্ত করতেছে মুসলমান নারীদের বেই ক্ষতি করতেছে সে অবস্থায় সে নিজের নাজুস নজুদ অবস্থা কেমন মুসলমান একজন মহিলাকে কি করছিল কাইনুকা আয়ের বাজারের মধ্যে ইহুদিরা উলঙ্গ করে ফেলছিল একটা মুসলমান গিয়ে তাকে হত্যা করে দিয়েছিল ইহুদিরাকে হত্যা করে দেওয়ার পরে ইহুদিরা মুসলমান তাকে হত্যা দিয়েছিল রসুল সব পুরো সেনাবাহিনী নিয়ে গিয়ে কেন বাজার ঘেরা একটা মুসলমানের ইন না কি এলাকা মধ্যে তিন হাজারের এক বাহিনী যাও প্রতি যদি শহীদ হয়ে যায় কে যায় আমির হবে কে জাফর শহীদ হয়ে গেলে আবদুল্লাহ রাখ তিনজন আব্দুল্লাহ সালাম উনি ইহুদি চিনান করে মুসলমান আব্দুল্লাহ আর জীবনের রসুলের সাথে হবে না আমি চলে যাই কাফেলা পাঠাই দিতে পরে তৃতীয় নম্বর আমি প্রথম আমি তো আসি কাফেলার সাথে উনি রে গেছেন মসজিদের বাবুই এখানে তুমি আল্লাহ রসুল ভাবলাম জীবনে শেষ নামাজ মসজিদ এল্লা রসুল পরে রসুল বলছেন যে তুমি যদি দুনিয়া এবং দুনিয়া সবকিছু খরচ করো তাহলে মা বাল্লা রাধবা তা তাদের এক সকালের নিজে বলছেন ওই যে তোমরা হাতে আল্লাহ রাস্তায় গিয়া ওলা ইয়া মা যেই পদ বিক্ষণ হয়। আল্লা তালা তার নেতায়ন করতে আল্লাহ আর সেই নেকামলের উপর কি আজ করতেছে আমাদের বানান্য নোমল চিন্তা করে দেখেন এই আব্দুল্লাহা নিশ্চিত এটা মুসলমানের তারা কি করবে না হবে না আচ্ছা আমরা কোথায় এই পরিস্থিতি এখন দরজা ব্যবহার তখন সেই ক্ষেত্রে করণীয়টা কি করোনা আয়াত কি মাইয়ারটা নিন্তু মান দিন কোন বর্ণনায় আসে যারা তাদেরকে লাঞ্চিত করবে অর্থাৎ তাদেরকে সাহায্য করবে না তারা এবং যারা তাদের বিরোধিতা করবে এই হক জমাট গ্রুপে বিল্লাই করতে পারবে ক্যামত পর্যন্ত থাকুক একটা গ্রুপ এদের ব্যাপারে দুইটা গ্রুপ থাকবে একটা গ্রুপে তাদের সাহায্য করবে না আর একটা গ্রুপে তাদের কি করবে বিরোধিতা করবে সাহায্য করবে না এই গ্রুপটা কারা যাদের থেকে সাহায্যের আশা শুধু আশা সাধারণ মুসলমানরা আর বিরোধিতা করবে তো এই অধীন সত্তর আমরা কোন গ্রুপে থাকি না জিজ্ঞাসা করি সেই গ্রুপে আমরা গ্রুপে তো থাকা উচিত না তাদেরকে সাহায্য না করা তাদের বিরোধিতা করা বা তাদেরকে বিভিন্ন কটাক্ষ করা তাদের দুর্নাম করা বা এর যেহাদের বিরুদ্ধে বলা এই গ্রুপে তো থাকা উচিত না তাহলে তার হকের জমাতে বিরোধিতা দিদি কত মুসলমান আজকে জেহাদের বিরোধিতা মানুষ যদি নামাজের বিরোধিতা করে সে মুসলমান থাকবে জেহাদের বিরোধিতা করলে সে মুসলমান থাকে মুসলমান আল্লাহ সে খালি খাঁটি মূল জিনিসটা এইবার কিন্তু আসে জানা আছে আমাদের মানুষ বিরোধী আমাদের নষ্ট হয়ে যেটা অর্ধেককে দিন আমরা বুঝেছি মানুষদেরকে ফর দিন বোঝাই নাই আমরা যারা বলছে আপনি যদি সব না পৌঁছানা উংিরাইলে বাবু যদি না পোস্ট কিছু যদি আপনি না বলছেন সোনা বাল্লার তারিখ চালাকা আল্লাহ দায়িত্ব আদায় হয়নি সত্য চাইতে হবে কা পরিপূর্ণ হুকুম নাজের যাওয়ার পরে এখন পূর্বর্তী অবস্থা আমরা দেখি শুনি কিনা অনেক মক্কাই তো আমরা মুক্তির জিন্দি তো মুক্তি জিন্দি তো হুকুম নাজে না এই জন্য মুক্তি জিন্দি তো যা করে সে ছিল। সুদের ছিল সুদাহ ছিল নাকি এখন যদি যুক্তি দেখায় দেখেন মক কি জিন্দগির মধ্যে মানুষ অর্থনৈতিক দুরবস্থার মধ্যে ছিল কেউ ওকে সাহায্য করতো না মানুষের মধ্যে টাকা পয়সা ছিল না একজন বাইরে খাইতো এমন অবস্থা ছিল না সেই সময় মধ্যে সেই সময় সুদারে কি করা হারাম করা হয়েছে যেটা অমানবিক জিনিস সাহায্য করো তোমরা মোদিনের দিন সুদারে কি করা হয় না হারাম করা হয় না সুযোগ দেওয়া হয়েছে যেভাবে পারো জীবন বাঁচাও আসার পরে মানুষের মধ্যে আবার যুদ্ধের মাঠে পানি পাক না পেকজনকে কি করে দেয় পানি পাক করা রসৌর ঘোষণা দিতে যদি মাল রেখা দেয় খালি ওরা তার ওয়ারা না পাবে ওমান তারা ঋণ দেখা গেলে দেখে গেলে তার দায়িত্ব আমার অর্থনৈতিক গ্যারান্টি আছে না সেই পরিবেশের মধ্যে ধারণ করছে এখন আমাদের যুগে কি সেই পরিবেশটা আছে মানুষ মানুষের সহবিতা আছে লেখা দিয়া দেয় একজন দেয় বরং আর একজন পেটে ফুরি মেয়েরা আরো টাকা সেই পরিবেশ এখন কি মোদিনার অবস্থা অর্থনৈতিক তাই যাই কি সুদ এখন হালানি হয়েছে না হয় নাই হয় নাই ইসা সময় ইসা ধর্ম দিয়া জান্নাতি হয়েছে না হয় নাই এখন যদি হুবহু ইহুদি ধর্মটা অপিকৃত হয়েছে খ্রিস্টান ধর্মটা অপিকৃত হয়েছে যদি অবিক্ষিত অবস্থায় ইসালামের সেই দরমা হুবহু পাইছে সেটার উপর আমল জান্নাতে যাবে জানাতে লুসা হাইয়া লমা ইল্লাহালাম আসল আসলে এখন তুই দিতে পারতো না কি অংশ মানবা কি অংশ মানবা না দুনিয়ার মধ্যার জিন্দি জুতাতে হবে আসলে তো মধ্যে কঠিন ভাইয়ের মারতেছে তোমার বোনেরে জিনা করতেছে তোমার বুন থেকে কাের ব্যবস্থা বনাইতেছে তুমি কিছু বলতে পারতেছ না তোমার অনুমতিও নাই বরং তুমি আরো তার গিয়ে জোটা ঠিক দাও তুমি তার চাকরির জন্য গিয়ে লাইন ধরো এত কি আছে বলো তুমি নামে মুসলমান লাঞ্চনার জিন্দগি আছে কি না আছে না অর্ধেক দোষী অর্ধেক শাক্তি আর অর্ধেক আল্লাহ মানসো কারণে আর অনেক গুলি দেখি রাখো গুপন দেখো অথচ তোমার কি আর এর দিনে দুনিয়ার অবল্য গ্রহণ করছে অবাগ সারা দুনিয়া যদি গ্রহণ করে থাকে দুনিয়ার বাচ্চা পায়া থাকে তারা গ্রহণ করবে গোপন করে মিমবাদিমা বৈজ্ঞানের মধ্যে মানুষের জন্য আমি বয়ান করে দেওয়ার পরে আমি বয়ান করছি আল্লাহ চুপ বিভিন্ন নখ তাদের কি করতেছি দিয়া তার জীবনটা শেষ করে দিতেছি তার ক্যান্সার হয়েছে ডাক্তারের কাছে গেছে ডাক্তারের বুঝতে পারছে তার ক্যান্সার হয়েছে তার খাসির উপর দিয়া দিয়েছে ক্যান্সারের কথা ভয়ানটা কামলের কি করার কারণে কোন দুরবস্থা এই যে লাঞ্চনার দুরবস্থা উন্মুক্ত ইরা তাবায়া তুমি বিভিন্ন ধরনের সন্দেহজনক বেচাকে লিপ্ত হয়ে তারাকু ওয়া ওয়া আخذتم الزناب بقا ورضيتم بالزرع نানি গোবাদী পোছু যন্ত জানুয়ার কালনের মধ্যে কিয়া যেবা তোমরা লেকে যেবা এর পিছনে লেকে যেবা আর জমি জামা তার প্লাস্টিকের পিছনে কিয়া যেবা কইরা যেবা কতরাক্তুমুল জিহাদা ফি সবিলিল্লাহ জিহাদ আдян আর ওই আয়তের মধ্যে বলে যে দিন সেরা দিলে আল্লাহ কোন গ্রুপ নিয়ে আসবেন মুজাহিদ গ্রুপ নিয়ে আসবেন তোমার দিন দিন সেরা দিলে কোন গ্রুপে নিয়ে আসবেন আল্লাহ মুজাহিদ গ্রুপে নিয়ে আসবেন একটা বেলুন আঠাশে ওঠার জন্য কি প্রয়োজন একের পরিপূর্ণ নিশ্চিত থাকতে হবে আর একটা দ্বিতীয় থাকলে এখন আপনি যদি এটার মধ্যে কি আজ করেন যুক্তি দেখান দু আছে কি কর কি আছে আমাদের দেশ থাকছে তাহলে একটু কি করবে কম উঠবে বাস্তবে বিষয়টা এমন হবে উঠবেই না কাছে না যে তারা বলে যে আমরা কিতাবের কিছু অংশ মানব কিছু অংশ কি করবো না মানবো না তারা হইল কি সত্যিকা কাছে শত্রুর হাতে তোমাদের মধ্যে যদি বন্দি হয়ে যায় তাহলে কি করবা তার সারাই আনবা শুকুল আতির বন্দিদেরকে সারায় আনা এটা একটা ন্যাকামল না এই উন্মতির মধ্যে মল সে উন্মতের মধ্যে ছিল আরেকটা কাজ দিচ্ছে নিজেরা পরস্পর নিজেদেরকে নিজেদের ডেট থেকে তারাই না দেওয়া আর বন্দি কি করা একটা দিকে পালন করতেছে ওই বন্দি যদি কারো হাতে হয়ে যায় তুফা আর বিবাহ কিতাব ও তা পুরোনা বিবাহ কিছু ডারে মানবা কিছু ডারে মানবা না এখন যদি অস্বীকার করে ইসলামের একটা অপেক্ষা বিধানটা করলো কিনা একটু মুমেন্ট থাকবে না আল্লাহ আমরা অস্বীকার করবো জেহাদির অস্বীকার করলে অস্বীকার করলে কি থাকবে না মুমেন্ট থাকবে না আর জেহাদি হিতালিস কাতারে জাহাজ কর শরীয়দের পরিবেশে যে কোনো কাতারে জাহাজ কর তাহলে কাফের মোজাই দিয়ে দেব দেখি আর এখন বর্তমানে আইন হয়ে আছে মানে সরঞ্জুটা একটু বলে দেই যে কোন সাধারণ মুভমেন্ট যে কোনো কিছু কি করে না অস্বীকার করে না সবটাকে মানে সাধারণ মুভমেন্ট কিন্তু করে না জেহাদও করে না জেহাদ না করলে সে কি ইয়া নাই সিরাজের মুক্তা নাই শুধু যেহাদ করে না পর একটা দিচ্ছে পরে না নামাজ পরে না কাশের বললেন না শুধু আমল ছাড়া রে কি বলে না কাশের বলে না অস্বীকার না করলে কি বলে না অস্বীকার করতেছে অত বাইরে করতেছে তাই লেখা গিয়ে কাের হবে মানে পরিবর্তন করে শুধু মানে না বন্ধা অলসতা এটা তার দুর্বলতা এইটা এর কারণে কাছের তা কি করা হয় না বলা তা কিন্তু এদের মধ্যে সর্বোচ্চ যাদেরকে সাহায্য মানে করছেন এবং করবেন এবং এরা থাকবে ঘোষণা দিচ্ছেন তারা আর তাদের খাস একটা বিশেষ সিপত হলো তারা হইল কি মোকাবাসী কি শহীদ রে অস্বীকার করবে অস্বীকার করবে কশকালে কল্পনা করা যায় সুতরাং সাধারণ মোমেনদের মধ্যে সিরাতে মুস্তিমে শুধু সিরাতে মুক্তিমে থাকতে হলেও সবরে ছিল না অতিস হাঁটতেই এরপরে স্তর কি তয় মানুষ রইল অবরে তারা শুধু নিজেরা সবর করে না এটা না বরং তারা কি অন্যরে সবরের জন্য কি করে উপদেশ আল্লা পথে তাদের উপর যে আঘাত আসছে বিপদ আসছে এটার কারণে তারা মনের সাহস হারায় নাই মনের সাহস হারানো যাবে না দুর্বল হওয়া যাবে না কি করতে হবে ও লোক তেরিন এই চাল্লা কি করেন ভালোবাসেন এরপরে বিপদ আসার কারণে রাস্তা ফেলে দিবে না বিপদ যত বড় ঠিক থাকবে ঠিক রাখবো আর তুমি কি করো সাহায্য করো সাহায্য করবে ঠিক না থাকলে না চলে থাকে যে এবারে আছি এবারে যতক্ষণ সুবিধা তারিট না আর যদি ফিট না তার উপর আছে আর যে ফিট না উপর না আইটা জাননাতে আল্লাহ কি করবেন না দিবে فتنا تركي لجنة ديب الله لنا أفا حتب الناس يسلق يقول لامننا عالف لام مين حتب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون فتنا في الناس لجنة ديب الله أم حتبتم أن يتدخلوا الجنة ولم يأتكم مثل الذين خلو مين قبلكم مستثم البأس و الظراء و الظنزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله غريب ألا نصر شخص বিপদের প্রচন্ড তাই রসুল পর্যন্ত নির্লা সাহায্য করতে আমরা সুবিধা রাখছে সাহায্যের পরে না আগে বিপদের পরে আল্লাহ রাস্তা রিব্বি জুনরা কি করে বিপদের পরে আল্লাহর কাছে রব্বা নাম সুর বিজয় দান করো এখানে রিব্বি ইনদের কাজ কি যারা বিনী তালিম তালের সাথে জড়িত তাদেরকে রিব্বি ইউন হিসে দেয় নাই রিব্বিউনদের কাজ কি যখন নাকি বিপরীত শক্তি আছে অন্যখানে আমাদের এই ভারত উপমহাদেশ ইংরেজরা এই দেশটা দখল করে রাখছিল না আর করছিল কিনা আমাদের আকাবিরা আমাদের বড়রা ইংরেজদের বিরুদ্ধে কি করছেন যুদ্ধ যুদ্ধ করে নানসিদিরা জাহির ভাবে বার্যিক ফিল্ডে তারা কি জয়ী হইছেন আরে না তারা এবং তারা যুদ্ধ করছে সেই ভাবে কিন্তু যুদ্ধ করে জাহিরভাবে তারা সফল আচ্ছা শত্রুখি হা যাওয়া হয়েছে এরপরে কে হল যদি দেখা ইল্লা কৌশল পাল্টা ছাড়া অথবা বড় দলের সাথে দারুণ দেওব এটার প্রতিষ্ঠা কিছুর উপর ভিত্তি করে কিছুর উপর ভিত্তি কিছুর উপর ভিত্তি করে থেকে তা ইলাসী আই এই যে তাহার দারু বৃন্দাবনদের মধ্যে আছে অন্যরা ওনার সাথে বিমশ করছে তারা শুধু শিক্ষা ব্যবস্থা রইছে কিন্তু কোরআনে কার কথা অনুমোদন করে বলেন যুদ্ধের মুখোমুখি হওয়ার পরে এই আমলটা কোন কি ছিল কি করছেন কোন বিষয়টার তৎপরতা রস বেশি দেখাইছেন দিনটা প্রতিষ্ঠা করার জন্য কাপড়দের মোকাবেলায় কোন প্রচেষ্টা তুমি কি করবা তাদের এই মাত্রের জন্য চেষ্টাটা পাহাড়ে যেমন লুকায় আছে তারা তারা পাহাড়ের লুকাই তারা আক্রমণ ছিল এই ঢালডা নি আক্রমণ ছিল কিন্তু আমরা এখন কি করছি ভিতরে আক্রমণটা বাদ দিয়ে দিছি আর ঢালডা নিয়ে কি করছি একটা ছিল কারণ শুধু শিক্ষা কার্যক্রম হইলে এটা কি আয়াতের সাথে মিলেনা কারণ কাদের যুদ্ধ অস্ত্র দিয়া আর তুমি ভিন্ন জিনিস নিয়া তাহলে তোমার ভিন্ন জিনিসটা রক্ষা পাবে এরপরে সাহাবাহিক এরাম ওনারা ছিলেন না ছিলেন না তারা তাদের শিখো আগে এলেন অর্জন করো তারপরে গিয়ে কি ফিরো জেহাদ ফিরো আচ্ছা এই মুজুহাদের সাহাবা জেহাদের থেকে ফিরা না রসুল ফিরা হইছে। কোন সাহাবি আসলে রসুল আগে আইন হয়ে যায় তখন কি আর অন্য কোথাও যাওয়ার অবকাশ থাকছে কাহে মালেক মুরারে রবি হেলালে উমাইয়া তিনজন আচ্ছা না তারা কি অন্য ফরজা কদির ছিল না ছিল কি না ছিল না মসজিদ ছিল না মসজিদ নবীর কাজগুলি জারি রাখা নেই তারা কিন্তু তাদের এই জারিয়ে যথেষ্ট মনে করা হয়েছে না তিরস্কার করা হয়েছে পূর্বের দিন তারা যতগুলি কেমন করেছিল সেগুলি না এই উল্লেখ করা হয়েছে উল্লেখ করা হয়েছে যেই বাদ করিয়া বিভিন্ন না তির জন্য যে এই যে মিশনটা উনি ছিল সেই মিশন উদ্ধারের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন এই কথাটা ঠিক না এটা একটা শুধু শিক্ষা কার্যক্রম তৈরি করে থাকে এই পারে ইংরেজের সাথে বুঝছে তখন এখন কি করবে এই বুলেটের যেন তাদের কলমের কি হয় খুঁজার লেখনি হয় তাদের বক্তিকার ভাষণের কাল তা বেশি হয় এই জন্য তারা এই পদ্ধতিটা গ্রহণ খোলা সাধারণ পাঠ্যপুত্রে তাইলে আল্লাহ বুঝেন নাই কাজের চালু করতে থাকবে আল্লাহ দিতেন কি করতে আল্লা তালা বলতে বুঝা হিস আমি নিয়ে আসবো আর জাহাজের সহি আর কাদা নিমার কাটা বিভিন্ন কিছু বিভিন্ন অর্থে করে অর্থ কোনো কাদিয়ানি রেদার করা শিখতে পারি না এই জন্য গোলামী কারণ জাহাজের রহিত করতে নবী লাগবে পঞ্চায়েত সালমারি কিতাব লিখছি গোলামহমদ কাদিয়ানি কি কে গেছে জাহাজের বিরুদ্ধে কিতাব লিখছি পঞ্চাশ সালমারি আরে এই একটা রেফালা এক হাজার কপি চাপে কেহ দেড় কপি চাপে পাঁচশো কপি চাপে ঠিক না কারণ সে বাজারে পাইছে সব নিয়েছে তার নামে নিজে দশ হাজার কপি ছাপাইয়া ইংরেজের পয়সায় সেটা দিতে নিজের একটা কথা ঢুকাই দিচ্ছে নিজের পক্ষ থেকে ইংরেজদের পয়সায় কিছু কিছু কথা লাগাই লাগাই দিয়া ওই বুজুর্গুলি কিরে বাজারে দিচ্ছে এইটা হয় এইভাবে জাহাজের বিরোধী এক সমস্ত দু তিন বিষয়টা জাহাজ বিভিন্ন জিনিস নাম দেওয়া হয়েছে কাতিয়ানি ব্যাখ্যা কি ব্যাখ্যা কি কাতিয়ানি নবীর উম না রসুল রসুল এই জন্য কিছু মানুষের মানসিকতা হইলো আর কষ্ট না ধ্বংসের তো কি ধ্বংস সেই কিছু মানা কিছু না মানে মানতে হবে পুরা নাকি মানতে হবে আর ঠিকানের পদ্মা এটা বিপরীত না আল্লাহাক নিজে বলছেন আল্লাহ তারা রাজত্ব দিচ্ছেন তারা হেকমত দিচ্ছেন তাকে যে আলেন পছন্দ করেন সেই পছন্দ এটা কি বিপরীত না করেনা এই কথা বলছে আমি মধু বিশাহ ভোয়া নেই তারপরে খেতাল করবো সাহাভাই গ্রামের জিন্দি এটা পাওয়া যায় কোরআন ফজিলত হেফের ফজিলত আলমের ফজিলত তাদের জানা ছিল না ছিল না কিন্তু তাদের আমলের সুরতটা কি ছিল তাদের জানার বেমক তো ছিল জানার পরে তারা এদের পর আমল করছে আমরা কি আল্লাহ এখন আমরা বলি কি নিজে কি করে নিম্ন শেষ আছে এখন নামাজ পড়ো যেটা জানি কি জানি না কিন্তু নামাজের সব মাতালা জানা আছে আমার কত কতগুলি একতালাব আছে নামাজের ব্যাপারে চোরাই ভাতায় পড়তে হবে না হবে না হাত দিতে হবে হবে না এই সমস্ত একতালাব গুলি সবগুলি আমার জানা আছে তাই রেকি এখন আমি নামাজ পড়বো না মো তুবি জানতে থাকবো কিন্তু নামাজ না এখনই কি করতে হবে করতে হবে জাহাজের বিষয়টা জাহাজ ঘর রয়ে গেছে এখন আমি কি বাহিরের কি করব অন্য কোন ব্যবস্থা ইয়া করবো এরপরে আমি তারপরে তাদের কি করবে না আমার নষ্ট না তাই হাতে বা আলহাম আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিবে এবং তাদেরকে কি করবেন আমার তাদের দিলের আসলা করে দিবেন দিলের এসলা কোন পথে যেহাদের পথে না অন্য পথে তারা দেহাদের দুই তিন ভাগের দুই ভাগ রুজুর নগদ আর যেসী ধরে গেছে মানে কি আল্লাহ কি ঘিরে দিবেন এটলা করে দেবেন এর ভিতরে ওই যে জাহাজে শরীর করছে আরেকটা দিলাতে এর ওপর শরীর যারা আল্লাহ যুদ্ধ করছে তাদেরকে আল্লাহ তারা কি ঘিরে দিবেন দিলের নামাজ করা যায় সেই মানুষের দ্বারা কি করা যায় জেহাজ করা যায় যদি নামাজের ব্যাপার যে হবে সাঁতার পারে না কি অফিস থেকে সাঁতার শিখতে দেয় না পানির মধ্যে খায়া দেয়া সাঁতার শিখ দেয় ঠিক যেহাজে পিছিয়ে দেমন জাহাজ তুমি পারতো না বুঝতেছো না বিপদ কারণে দিন তেলে দেব সুবিধা হইলে দিনে থাকবো এটাতে বলছেন আমাদের অবস্থা না সেরা গেছে এমন যে রাশিয়া যেমন আক্রমণ করছিল সেই সময় আমেরিকা মোটামুটি সমর্থনেছিল এই জন্য আমাদের দেশের সরকার গুলো আমেরিকা বন্ধু যে সমর্থন করছে এই জন্য আমরা বিরোধিতা করি পক্ষে দিচ্ছি আর যখন আমেরিকা আক্রমণ করে দিচ্ছে তাহলে কি নাই তাহলে তেরকম বাচ্চা দেবো না সুবিধ এরকম আগে তৈরি তেরিলে এখন দিনের সহিত কাকে বলা হয় মাত্র শিখানো হয় কাকে বলা হয় কোরআন হাজি অনুযায়ী এটা জানা এটা হইল দল কাদের রাস্তা খ্রিস্টানদের রাস্তা আলোচনা তো অনেক দৈর্ঘ্য হয়ে গেল আল্লাহ তাহলে আমাদেরকে তিরাজি মুস্তাটি তো সেইভাবে বুঝার এবং তার উপর আমল করার পথে এই পথে তারা কোন আমার যাওয়ার দরকার নাই যাইব সাধারণ মানুষগুলি যায়নি আমরা এখন অনেক সিদ্ধি করে আর সিদ্ধি করি কি সিদ্ধি করব রথম পর্যন্ত বলতেছেন যে আমার মনে চায় যে বার বারে আল্লাহর পথে শহীদ হয় আবার জীবিত হয়ে আবার কি হয়ে শহীদ এটা কি আমাদের শুনলাম কিনা রত উৎস্রজমের ওয়ারে যদি আমরা হইয়া থাকি যে আমাদের বিরুদ্ধে শত্রুরা থাকবে বলেছিলাম আমার কথায় কেহ কোন কষ্ট পাবে না কাঠের মসে কেউ পছন্দ করবে আল্লাহর দিন আসতে কাছের মধ্যে পছন্দ করেনা লেখা না আল্লাহরে পছন্দ করেনা লেখা কিন্তু আমরা দিনটার এমন যে কাশের মর্ষে কেউ যেন পছন্দ করে তাহলে রসুল ওইভাবে দিনটা পছন্দ না তেরো বছর চেষ্টা তলেন কি করার জন্য আল্লাহটা ছাড়া দেখাই রসুল তল্লা চেষ্টা করার পরেও কি হয়নি দিনটা প্রতিষ্ঠিত হয়নি কয় মেহত করছে রসুল একা করতেন না রসুল চান্দ করছে সবাই মিল্লা করছেন আর সেই সময়ের মানুষগুলি আমাদের রুগের মানুষগুলিতে ভালোই ছিল কেমন ভালোই ছিল কারণ মক্কার মধ্যে মক্কা বিজয়ের পরে মানুষের গেছে এখন বর্তমানে বীজতা রসুন যখন দাওয়াত দেয় তখন আসে না নাই আরে আসে না নাই বুঝছেন গাছটা কত বিশাল হয়েছে পরে যখন বিজ্ঞাকারে ছিল তখন ওই গাছটার ভিতরে ওই যোগ্যতা ছিল না আছি এখন কি অত বড় গাছ হবে কেন আরে হবে না হবে না সেই এত বিশাল সম্ভাবনাটা ফুটে নাই বোমার মুরগি দিয়া দিবেন তাও দিলি কি বোমা এটা আটা দিতে এটার উপর চাষ দিতে তাই না কি বলতে ঠিক বিস্ফোরণে কিন্তু আল্লাহ যখন নাকি ফাতে মক্কা মে সব সময় ফিরে গেছে যখন আল্লাহর বিজয় আসছে তখন কি দেখবালিরা ঢুকতে নাই দলে ধরে ঢুকছে সারা কৃষি মুসলমান ইসলামের দিকে না বিজয়ী হয়েছে তারা নিজেরাই সেমানবান ছিলেন না চরিত্রমান ছিলেন না সেই থাকে তরবারি আর বিপরীত তরবারি না হয়েছে তত চরিত্র ফুটে উঠছে বুঝলেন এখন কাদিয়ানি মাসালা দেয়া গেছে কি এই কারণে পাকিস্তানে কাদিয়ানির নাতিরে নাসুরুল্লাহ ছিল এই তোরা মুসলমান দাবি করো নিজেরাতে গুলামী কেহাদ আমার দাদা জিহাজি হাত গেছে আমার দাদা আর কলমের জাহাজ মানে রসম জিরা করেছে আর হেজাত আর হেদাদার তো কি বড় দেহাজ পরিবর্তন কর চরিত্রে হিন জিনিসের জিনিসটা কি করে এটা থেকে দূর করে রাজে তাদের রত কি করছে বদাখলা কি করছে কোরআন বদাখ লাগিয়ে আছে কি তরবারি ধরা অস্ত্র ধরা আছে কই বল আর বলবে কিনা এই পদ্ধতিটা প্রতিষ্ঠ হয়েছে দলে দলে মানুষের ভিতরে গেছে এখন আমরা এমন কোন পদ্ধতি আবিষ্কার করতে পারবো যে পদ্ধতি দেয়া আমরা মানুষদের সাথে তরবারি ব্যবহার না করে অস্ত্র না ধৈর্যের মধ্যে পৃথিবীতে আর যদি কেউ বানাওয়া ফেলে আর যদি বাড়তি ফল না হয় তাহলে আল্লাহ মুক্তি পায় যাবে না আর বাস্তবে সারা পৃথিবীর মুসলমানদের বানাইলে কি যদি জেহাদ তারা মুসলমান বানায় তাহলে জাহাজের বিষয় দিয়া বানাইবে না জাহাজ বাদ দিয়া বানাইবে জেহাজারা যদি সারাদেশ মুসলমান অন্য কোন ত্রিকায় মুসলমান জেহাদ ছাড়া ভিন্ন কোনো এইভাবে বানাইছেন কিভাবে বানাইছেন জেহাদ ছাড়াও দিন আছে এইভাবে যখন একটা মানুষ মুসলমান হয়েছে মুসলমান হয়েছে নাকি তুমি যখন বুঝতে পারছো তারা লাভ হয়েছে যদি হয় তোমার মতো এই হনের দ্বারা তো কোনো লাভই নাই যে আলাদার দিনের জাহানটা কাফরে সন্ত্রাস পাইতাম কি বলে সন্ত্রাস এবং দলে দলে মানসামের ভিতরে আসবে কিছের মাধ্যমে যেহাদের মা এই জন্য এই তাদের এই সময়ের মধ্যে সিরাতে মুস্তাফিম এটার উপর যারা আছে তাদের উপর ধর্জাতা আসবে ঠিকই চাপ আসবে ঠিক যেমন হকের অবস্থাও ব্যয় করতে পারি তবাশি বিষ সবের অবস্থা ব্যয় করতে পারি এটা আরেকটা ফেসাল দিয়ে আছে আপনার একটা গেঞ্জি আছে আপনি যদি রাজধানীতে নিয়ে বিক্রি করেন একশো টাকা প্রতি টাকা পাবেন আপনি বিক্রি করলে না রাজধানীতে নিয়ে বিক্রি করলে টাকা পাবেন আপনি দিনের শেষে আর যদি দশগুন আর যদি আপনি রাজধানী দিয়ে নিয়ে সাতশো গুণ বেশি পান কয়সি কিন্তু পয়সা পাবেন আপনি কয়দিন পরে একদিন পরে আর আপনি দিয়ে আসেন তাহলে আপনি পাবেন এক সপ্তাহ পরে কিন্তু এক লাখ গুণ বেশি পাবেন কয়লা গুণ বা সাত লাখ গুণ বেশি পাবেন আপনি বিক্রি করবেন কোথায় বলেন কষ্টটা বেশি না পয়সা পরে না ঠিক দিনের বিষয় হয়ে যায় আমাদের সাধারণ ভবন থাকতে পারেন আমাদের সবরিবি হকের পারেন আপনার জীবনের সময় আপনার আপনার মেধা আপনার যোগ্যতা আপনার সম্পদ আপনার গান আপনি এই চায়ের যে কোনো জায়গাতে আপনার যদি খরচ করেন সিরাতি মুস্তাকিবীর আসেন কিন্তু সিরাজি মুস্তাকিমে সরাসরিটা তার উন্মত কি আরো আছে যারা থাকবে তারা কি উন্মত না কবিতা কোন আল্লা পাখের মহবত আসবে আল্লাহর কূর্ব অর্জন হবে দ্রুত আল্লাহ দিগ অস হবে আমার দুনিয়ার জীবনটা মানে বেশি দামি কাজে কি হইলো তাই আল্লাহ আমাদেরকে বুঝার